তো যাকে যেটা বলতেছিলাম যে আসলে আজকে আলোচনা প্রথম হবে যে সোয়াল করা নেই যে আমরা মানুষের চাইতে পারবো কিনা বা চাওয়ার বিধান কি বর্ণা মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন দিনের কাছে আমরা মানুষের চাই তো চাওয়ার ক্ষেত্রে শরীয়তে বিধানগুলো বিস্তারিত আলোচনা কারণ এটা একটা হচ্ছে আমরা তো সবাই জানি আর এটা শরিয়াত আমাদেরকে জানা তো আসলে একটা ব্যক্তি যখন আমল করবে তো একটা ব্যক্তি আমল করতে গেলে যদি সে জানে না তখন তার মনের কথা শুনে তো আমল করবে তার নফ্সের কথা শুনে আমল করবে আর এটাই তো আল্লাহ চান না আল্লাহ তো এটাই চান না বান্ধার কাছে যে তুমি নফ্সের কোনো কথা শুনে আমল করবে না মাকে যেটা জানানো হবে তুমি সেটা অনুযায়ী আমল করবে না জানলে আবার জানার চেষ্টা করবা কিন্তু মনের কথা শুনে কোনো আমল করবা না তো আমাকে আবার বলছে যে আলোচনা শুতে আমি একটু এই মানে আব্দলা জাহাঙ্গীর আলোচনা শুতে আলহামদুল রবিল্লা আলমিন আমি পড়ি তাই একটু পড়তেই বলছে তাই পড়ে নিলাম হ্যাঁ না আমি আসলে মানে আলোচনা তো করি মানে ডেক্সার টাইপ আসলে মনেও না তাই যাকে পড়তে বলছে সেদিন বলি না আলহামদুল্লাহ রবিল্লা তো তাই এখন ওই জন্য যেটা বলতেছিলাম যে আসলে আমরা তো সবাই অনেক কিছুই জানি কিন্তু আল্লাহ তারা এটা চান না আল্লাহ শরীয়তকে না জানবে অথব নিজের কোনো কথা নিজের কোনো মন্তব্য অনুযায়ী সে আমল করবেই না যদি না জানে থাকে চুপ থাকবে যদি না বলতে পারে চুপ থাকবে কিন্তু এরকম না যে মনে এটা বুঝে আসতেছে বা মনে এটা ভালো ধরতেছে এইটা আমরা আমল করি বা এটা তুই এরকম মনে হয় তো এটা আল্লাহ চান না এটা আল্লাহরা একেবারে চান না বিধাই তো আল্লাহর শরীয়াতে একে এত বিধি বিধান আমাদেরকে দেে যে আল্লাহ যেটা চায় এটার নাম ইবাদ হবে তুমি যেটা চাও এটা নাম নফসানিয়া হবে কিন্তু আজকে দুঃখের বিষয়ে এটা আমাকে বয়ান করার সময় বা বিভিন্ন কথা বলার সময় মনে একটা জিনিস বুঝিয়ে আসছে ভালো লাগতেছে তো এইটা এলমিয়াত না এটা নফসানিয়াত এটা নফসের তাকা যায় নফস এটাকে কখনো ভালো বলবে কখন এটাকে খারাপ বলবে তো এটা কখনোই ইসলাম হইতেই পারে না বুঝছে বুঝে আসুন এই মানে শরীয়াতে ভিক্ষা কেমন চাওয়া জিনিসটা কেমন বা চাওয়ার ব্যাপারে ও আছে তো এই বিষয়ে একটা আলোচনা হবে আরেকটা আলোচনা যেটা আজকে হবে এরপরে আর ওই আলোচনা পারবো না কারণ এই দুটোই আজকে শীর্ষে টপিকে আর হলো মৃত্যুর যে মৃত্যু যন্ত্রণা বলতে কি বোঝায় মৃত্যুটা কেমন হয় ভালো মৃত্যু লক্ষণ কি খারাপ মৃত্যু লক্ষণ কী বিভিন্ন সময় মানুষের মৃত্যু হয়েছে তো মৃত্যুগুলো কী বলা হয়েছে মোটামুটি কাফের মৃত্যু কথা বলা হয়েছে তো মৃত্যু বিষয় মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা হবে এই দুটোই মূলত আপাত আলোচনা আছে থাকবে এই বেশি আজকে আলোচনা থাকার সম্ভাবনা হবে না এখন যেহেতু সামনে আরেকটু আলোচনা হবে তো এই আলোচনা হবে না তো আমরা আগের দিন যে হাদিসটা পড়ছি ওই হাদিসটা একবার পড়তেছি পড়ে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনা শুরু করতেছি ঠিক আছে আমরা আলোচনাটা একটু ই করেনি সাজাইনি কিতাব হয়েছে ঠিক আছে বিশ মিনিট রহমান রহিম আমাদের আলোচনা হয়েছিল ছাব্বিশ নম্বর হাদিস থেকে আলোচনা হয়েছিল তো একটা আলোচনা হয়েছিল সেটা আমি আবার পড়তেছি পরে তারপর আলোচনা শুরু করতেছি আবিদ সাদ মালিক আর খুদি সাহু রসুল্লাহ আলাইসাল্লাম উনি বলছিলেন যে আবু সাইদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আর খুদিরা তানু বলেন যে কিছু আনসারে কিছু ব্যক্তি রসুর আকরাম সাল্লাহ সাল্লামের কাছে কিছু ফ আতাহম রসুর আকরাম সাল্লাহ তাদেরকে দান করলেন সুমাস আলু তারা আবাদ চাইছে ফ আতাহম তাদেরকে আবাদ দান করছে হাত নাফিদা মা আইনদাহু এমনকি রসুর আকরাম সাল্লাহ যা ছিল তা সব শেষ হয়ে গেছে ফলাহ আং ফুল্লা সাইন বি যখন রসুল আকলাম স্যার নিজের হাতে সমস্ত জিনিস করে ফেলছে তখন তাদেরকে বলল মা এখন আইন ডিমিন ক্ষয় দিন ফালাম আদ আনকুম বলছে আমার কাছে এমন কোনো ভালো বা কল্যাণের জিনিস বা দানের জিনিস নেয় বলছে আমি যা তোমাদের দান করিনি ফালাম দেখিরা আনকুম যে তোমাদের কাছ থেকে তোমাদের না দিয়ে তা গোপন মানে জমায় রাখছি ঈদ দেখার মানে জমায় রাখা বলা মানে এমন কোন কল্যাণ জিনিস যেটা আমাদের ছিল এরকম হয়নি যে আমি তোমাদেরকে না দিয়ে তা আমি গোপন করে রাখছি এরকম কোনো বা সঞ্চয় করে রাখছি এরকম কিছু ছিল না ওমাই ইস্তা আফিফ ই যেই ব্যক্তি নিজের সতীত্ব নিজেকে মানে গুণাতে বাঁচতে চায় নিজের মানে যৌন শক্তিকে রক্ষা করতে চায় তো ইয়া ইয়াই তাকে রক্ষা দেন তাকে দিয়ে দেন মানুষের থেকে অমোখাপেক্ষী চায় নিজের প্রজনকে পূরণ করতে চায় তো আল্লাহ তার প্রজনকে পূরণ করে দেয় মানে মানুষের কাছে চাই চায় না আল্লাহর কাছে চাই আল্লাহ তার মিটাই দেন ওয়ামাই এত সব এটা আসলে কথা ছিল যে মানুষ যখন আল্লাহ চাবে আল্লাহ তাকে অবশ্যই তার প্রজনকে মিঠাই দেবে আজকে বিষয়ে নাই নাই নাই আবার এটা তা সববারই যে ধৈর্য চাই দৃঢ়তা চাই ইস্তেকামাত চায় আল্লাহ তাকে দৃঢ়তা দান করেন এই হচ্ছে মূলত হাদিসটা বুঝে অনুবাদটা যে সতীর্থ রক্ষা চাইলে আল্লাহ সতীর্থ রক্ষায় সাহায্য করে যে ব্যক্তি নিজেকে মানে মানুষ থেকে অমোকাপিক হইতে চান আল্লাহ বানাই দেন যে ধৈর্য ধরতে চান আল্লাহ থেকে ধৈর্য ধরা দিয়ে দেন এই মূল কথা তো এখানে আমরা প্রথম যে আলোচনা দেখলাম হাদিসের মধ্যে যে সাহ বা রদিয়া আনসাদের মধ্যে থেকে রসুর আক্তম সাল রসাহ দুইবার চাইছেন প্রথমবার চাইছেন দিয়েছেন দ্বিতীয়বার চাইছেন দিয়েছেন তৃতীয়বারে যে মানে বলতেছে যে আমি তো কোনো কিছু জমা রাখিনি তোমাদের কাছে তাহলে এখন চাওয়ার বিধানটা কি তার আগে যদি জানি যে আখলাখ যে আসলে মানুষের কিছু কিছু মানুষ এমন আছে দেখে দেখলেই ভাল লাগে যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রাহমুল্লাহ কাছে আমরা যেতাম তো উনি বসে থাকতেন লিখতেছেন দেখা গেল লিখতেছেন ডেস টেস পড়া আসেন শীতকালে তো আমরা গেছি সঙ্গে সঙ্গে এসে জড়ায় ধরে আদর করে করে করে কেমন আসছো কোথা থেকে আসছো একটা কলা খাওয়াতো সঙ্গে সঙ্গে দিয়ে বলছে শরীরটা ভালো আছে কি না তো মানে দেখি মনে হইতো যে পর মনে হয়নি যে মনে হতো না কখনো যে পুরো পরের কাছে আসছি বা তার ভালোবাসা এমন ছিল যে পরকে একমি আপন খেলাত তার আখলা কেমন ছিল আর আজকে আমাদের আখলা কেমন যে আপন পর মানে আপন পর হয়ে যাচ্ছে তা আমাদের দূর গতকাল বলতেছিলেন যে কিছু কিছু মানুষটা এমন হয়ে যায় মানে শয়তায় ধোকায় পরে। যে এত নিচে নেমে যেতে পারে যে কল্পনা করা সম্ভব না মানে সয়থানে ধোকায় পরে এত নিচে নেমে যায় যা কল্পনা করা যায় না যে এত নিচে মানুষ না আমার সম্ভব তো এগুলো মানুষ কেন করে যা তাদের আখ লাখ নেই দেয় সৎ চরিত্র গুণবলী কোন চেষ্টাই করে নিজেকে কোনদিন দামি হওয়ার জন্য তো দামি কাজ করার জন্য তো দামি হওয়ার দরকার তো দামি হওয়ার শিক্ষাটাও তো দরকার তো আজকে যে বড় হওয়ার যে শিক্ষা সেটা সে অর্জন করে নি জন্য এখানে কিতামুল্লী সাল হোসাইমিন রহমতুল্লাহ উনি বলতেছেন যে একটা এক ধরনের আখলাখ তো অর্জন করে নিতে হয় মানে কিছু গুণ আছে যেটা আমার মধ্যে থাকে না কিন্তু আমাকে অর্জন করে নিতে হবে যেমন নাকি অনেক সময় ডাক্তার শামসু আরিফেস লিখছেন যে উনি একটা খ্রিস্টানের কাছে দেখছেন ওইখানে ডাক্তারখানায় গেলে তারা হাসি উঠতেছে ভাই কেমন আসছেন হাসতেছে ওই করতেছে মুখ ভার না এবং আমরা দেখছি যে আমাদের আঁকাবিদ্দদের বড়দের মধ্যে দেখছি যাদেরকে কাছে গেলে তারা যতই প্রেশান থাক যা থাক না কেন কেউ আসে তার সঙ্গে খুব হাসি বসে ভাই কেমন করতেছেন ভাই এরকম না হ্যাঁ ভালো আসেন মানে মানে আল্লাহ ভীতি সোটে তার কোনো হাসিও তার মুখেতে হেরাই গেছে তো এইটা কোনো আল্লাহ হইতে পারে না আল্লাহর সিপাত তো যে তাদের মহামরাত মহাশয়ের সময় খুব স্বাভাবিক এবং খুব হাসি বসি মুসলমান হাসবে তারা মানে খুব খুশি থাকবে তা উনি বলতেছে আজকে এই সিপাতটা আমাদের মধ্যে নেই অথচ একটা মানে বাচ্চাও আসতেন সেও খুশি যেত একটা বয়স্ক সেও খুশি কেন হুজুর হার প্রত্যেকটা মানুষকে মূল্য দিত প্রত্যেকটা মানুষকে অন্ততই তাদেরকে মূল্যায়ন করত। একজন আলেম তার মূল্যায়ন রসুল খান সাহে সেভাবেই করতো একজন যার জ্ঞান কিন্তু একজন সাধারণ ছাত্র তাকেও সেভাবে মূল্য দিত কিন্তু আজকে দুঃখের বিষয় হয়ে গেছে এটা আমি আমাকে এত মূল্য দিই যে অপরের মূল্যের কথা মতাই থাকে না আখলাখই থাকে না তো এই জন্য আদৌল মুফরাদ এর বি মানে এর বিকল্প বই বর্তমানে নাই আদৌল মুফরাদটা কমপক্ষে খুব ভালো করে পাওয়া দরকার খুব ভালো করে পাওয়া দরকার যে আঁকলাগুলো কেমন দরকার মা বাপের সঙ্গে ভাই বোনের সঙ্গে তারপরে ছোট ভাইয়ের সঙ্গে এর সঙ্গে ওর সঙ্গে প্রত্যেক ক্ষেত্রে আমার আঁকলা কেমন দরকার খুব পড়া দরকার নতুবা বললাম না নতুবা আমি তো জানি না আমার মনে কে যে এরকম করলে মনে হয় ভালো হয় তো এটা তো নফসা নিয়ে এত গোলামি হলো না এটা তো হইল নফসে তাবে হইল আলাদা এটা তো চান না কোনোভাবেই চান না এত উলুমিয়া তলা কেন নজির করছেন এই জন্যই তো চাইছেন যে মনের ভাল লাগাকে তুমি প্যাধনা দেও না মন অহির ভালো লাগাকে তুমি প্যাধনা দাও তো এই আমরা চেষ্টা করি যে আদাবুর মুফরারটা দিয়ে আখলাকে শূন্য করা তো কিছু আখলাকে তো আস অর্জন করে নিতে হয় যে থাকে না একজন মানুষের খুব রাগি চরম রাগী উল্টো উল্টো পাল্টা হয়ে গেলেই মিজাজ খারাপ যায় এখন আমাদের এই আমার ছিল আমরা যখন ছোটো ছিলাম আমাকে ঘুষ্টি সবাই একটু পরিবার সবাই খুব রাগী মানে প্রচুর রাগী তা আমরা যখন মাদদেশায় গেছি তখন দেখছিলাম কী ছিল উল্টো রাগ যায় তা আমাদের এক ছিলেন উনি বলছেন দেখো যে সাহর তাম তো এরকম আঁকলেছিলেন সবাই হাসি ঘুষিয়ে কথা বলতেন খুব নম্র প্রকৃতি এইটাই তো পরে আমাদের উস্তাহের থাকতে থাকতে এবং শিখতে শিখতে একটা পর্যাপ্ত যে বিশেষ করে আব্দুল জাহাঙ্গীর সের কাছে যে বেশি এখন আমাদের কেউ দেখা বলে হাসি এসে যায় বাই কেমন রাগ কখনো হয় মানে অনেক সময় মন খারাপ থাকে কিন্তু কোশোটা রাগ হয় না মানে দেখলে হাসি খুশি আপনার থাকাটা অভ্যাস হয়ে গেছে আর এদ্বার উন্মাতের মধ্যে উন্মাদ সবসময় মহবতার মানুষ সেরকম আর যারা মুখ বাংলায় বলে মুখ পুরা মানুষ মানে কিছু হওয়ার আগেই মুখ পুরে যায় ভাব নিয়ে থাকে নিজেকে খুব মূল্য দেয় যে আমাকে সবাই মূল্য দেবে আমার ভারত তো আসবে বা এইভাবে কোনো ভারত তো আসে না ভারত তো কথা না বলে এইটা না বলে ভারত আসবে কিন্তু আপনি যদি আখলাক লাখ দেখাতে না পারেন তো মানুষ আপনাকে কোনো ভালোই আসবে না ভয় পেলাপ কি ভালো যদি না বাসে এই জন্য আমরা একটু চেষ্টা করি যে আখলাখ অর্জন করা আর কিছু আখলাখ আছে এটা এটা বলে নিচ্ছে বোঝার জন্য আর কি একটা সে বলা হয় আখলা আখলাকুর কামে না মানে যে আল্লাহ তালা তাকে সৃষ্টিই করছেভাবে খুব নম্র ভদ্র ঠান্ডা কথা বলতে এলে এমনি আস্তে কথা বলে শেখাও লাগে না যে আস্তে কথা বলো অটোমেটিকলি আস্তে কথা বলে ব্যবহার করতে খুব ঠান্ডা নম্র ব্যবহার তার বলা লাগে না যে নম্র মানে তার প্রত্যেকটা সৃষ্টি করছে তা বলছে অনেকে এটা বিশ্বাস করে না বলছে এই দেখো এই যে কালো এবং ফর্ষা আল্লা তাদের সৃষ্টি করছে কিছু মানুষ কালো হয় কিছু মানুষ হয় তো মানে তো এই না যে এখন আর সুন্দর না এখন যেইটুক আলো সেই চিন্তা করে না না আমি বসর টোসর আঁকি উসকে উসুপে চলি বল সেও তো চেষ্টা করে আমি সুন্দরে চলা আর একটা ফরসা সেও যদি চেষ্টা না করে সেও তো নষ্ট হয়ে যাবে তো আল্লাহ কীভাবে সৃষ্টি করেছে এটা আল্লাহ তার বৈশিষ্ট্য আল্লাহ হেকমতের মধ্যে রাখছে কিন্তু মানুষটা সুন্দরও সম্ভব অনেক মানে শ্যামলা মানুষকে অনেক দেখা যায় তো এটা আল্লাহ সৃষ্টি নিদর্শন জন্য ভাই আঁকলাকে একটা আছে যে সবগত আরেকটা হলো যে সব এরকম না তৈরি নিজেকে বদ্ধতা ঠান্ডা মানুষকে সম্মান করা ভাই সঙ্গে সম্মান খুব করি ভাই হার ছিলেন এই আসা আর না আসে দিন কাজ না এটা দেখে কাজ করতেও চান কোনো কাজে হবে নিজেদের থেকে এই জন্য আমরা চেষ্টা করতে পারি নিয়ত করি সাহায্য এরপরে বিষয় হল যে আমাদের চাওয়ার বিষয়টা যে সাহেব আকরাম রসুল আকরাম সাহের কাছে যে চাইছেন আমাদের দেশে তো এখন দেখা যায় মধ্যে নামাজ পড়ার পরেই ভিক্ষা শুরু হয়ে যায় সবাই বসে থাকে আসলে তো অভাবী মানুষ যাবেও বা কই কোনো ইনকাম নাই রাস্তায় গেলে দেখা যায় বিকারি বাস স্ট্যান্ডে বিকারি কিন্তু শরীয়তের মাসালা তাদের ব্যাপারে কি হবে এই জন্য আগে একটু জানে হাদিস থেকে যে রসুর আকরাম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে মানসা নাসা আলাসা আলহুম তাক্তুরুফা ইনামা ইয়স জামরান। ওয়ালিয়াস তাকিল্লা ওয়ালিয়াস তাকসির রসুর আকরাম বলতেছে যে ব্যক্তি মানুষের কাছে তাদের সম্পদ চায় মানুষের কাছে যে বলে এই আমাকে একটু টাকা পয়সা দাও আমাকে দান করো তো বলছে কেন চাচ্ছে চাচ্ছে এই জন্য যে তার সম্পদ বৃদ্ধি পেয়ে যায় কেন এখানে ব্যাখ্যা আমি লিখতেছে কীটার মধ্যে যে আসলে আল্লাহ তালাই তো রিজিক্ট দেনা সে মানুষের চাইলে বা না চাইলে কি আল্লাহ তো রিজিক্ট দেনেওয়ালা তাকে তো যখন আল্লাহ তালা তাকে রিজিক্ট দিয়েই দে তখন সে কেন মানুষের কাছে আবার চেঁচে গেল কেন মানুষের কাছে আবার হাত পেতে তাকে সোসটা বানায় যে এইটুকু আল্লাহ দেসে আমার ভাল লাগতেছে না বা আমার হচ্ছে না তুমি আর একটু দিয়ে আমার খুশি কর আল্লাহ যা বাজেট করছে এটা আমার আল্লাহ তাদের তাকে দিয়ে দে না দিত বা তার অভাব থাকতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল কিন্তু আল্লাহ তাকে দিয়েছে যার যতটুকু দরকার তারপরেও সে মানুষের চাচ্ছে আল্লাহ তারা দেওয়ার পর সে রাজি না তো রসুরা খান সাহেব বলতেছে যখন এই অবস্থায় সে মানুষের আবার চাচ্ছে কেন তার সম্পদ আর একটু যাবে তো রুসা খান সাহেব বলতেছে যে ফাইনাম ইয়াস্তরুজ্জামরা সে কোনো সম্পদ চাচ্ছে না সে তো জাহানামের আগুনে স্ফুলিঙ্গ চাচ্ছে এই আগুনে যে স্ফুলিঙ্গ এইগুলো সে চাচ্ছে এখন রসুয়ার খান সাহেব বলছে ফালিয়াস্তাক্লা এখন তার ইচ্ছা সে চাইলে তার এই স্ফুলিঙ্গকে সে বাড়াইতেও পারে কুমাইতে পারে ওয়ালিয়াস্তাক এবং যে সে চায় স্ফুলিঙ্গকে কুমাইতেও পারে এখন তার ইচ্ছা যে সে কি চাইছে মাসে সে জাহানামের আগুনকে আরও বাড়াবে নাকি কুমাবে তার ইচ্ছা আরেক রে যে সোহতানিয়া কুরু হা সাহিবু যে কেমন দেশের সুত সুদ সুদ আছে না কেমন সে মানুষের সুদক্ষে যখন গোনা হয় এ সুদকে চাচ্ছে এ সুদ চেয়েছে সে নিজেকে করছে যে সুৎখরের মধ্যে সামিল করতেছে করে বলতে এই সব সুৎখরে একরকম না এটাও একটা কেমন সুৎখরের মতন কথা বলছে কারণ সুৎখর তো মানুষের অতিরিক্ত সাই যে আমার এইটুকু হবে না আরও লাগবে আরও লাগবে তো এরা কেমন ও করে মতন আরও লাগবে আরও লাগবে ওইটুকু তো হবে না লাভ লাগবে লাগবে তো এখন বিষয় হল আরেক হালিস রশুফ খান বলে আমি ব্যাখ্যা যাচ্ছি রসোফ খান যে আসলে বিষয় হয়ে গেছে খুব মজা লাগে শুনতে মজা লাগে না আরেক মিজাজ মানে হাদিসের যখন পড়া হয় তো আমি মহার্দিসের কিতাবগুলো দেখলাম মাঝে কয়েকটা খুব সুন্দর সুন্দর তো দেখলাম শুধু হাদিস তারা রসুল আখানসে শুধু কথাতে বুঝতে শুধু কথাতে নিতেন মানে রসুল সাহায্য কথাগুলোকে সামনে দেখে দেখে চিন্তা করতেন যে রসুল এটা কেন বলে এটা কেন আমাকে রসুল হাদিস শুনতে পারেন যে এইটুকু ব্যাখ্যা করা হয় গল্প কয় কী যে অ্যাটেনশন কিন্তু হাদিস যখন বলা আছে তখন এত আগ্রহী যে ব্যাখ্যা করা না সেই এত সুন্দর একটা আগ্রহ হিসাবে না তো এটা আরেকটা আজকে আলোচনা হবে যে রসুল ঘটনা নেয় রসুল আলার হয়েছে মৃত্যুর সময় আমাদের করণীয় কি মৃত্যুর পরে এই বিষয়টা আলোচনা আসবে সংক্ষিপ্ত তো এরপর বলতেছে রসুল্লাহ বলতেছে ওমাই বলতেছে যেই ব্যক্তি সর্বদা মানুষের চেয়ে বেড়ায় সব সময় সে চাই আর কোনটাই পেশা হয়ে গেছে মানে চাইতে তো এমন হয়ে গেছে যে বিক্ষা কোনো কিছু করবে না জিন্দগিতে এমন বিক্ষাই করে খাবে তো এরকম যদি কোনো ব্যক্তির অবস্থা হয়ে যায় তা সে ব্যক্তি কিয়মতো এমন একটা অবস্থা আসবে যে তার মুখের উপর কোনো গোস্ত থাকবে না শুধু শুধু হাড্ডিগুলো থাকবে মানে কঙ্কাল থাকবে কোনো গোস থাকবে না তো ভাই আসলে কেয়া মাথা মারতে এমনিই কঠিন হবে কেয়া মাথা মারতে এত কঠিন হবে যে ভালো ভালো মানুষের তাই খবরে যাবে ভালো ভালো মানুষ তাই অবস্থা নরবরও হয়ে যাবে কিন্তু এত কঠিন অবস্থাবে হবে আর যাদের এই হালাত হবে তাদের কী অবস্থা হবে কঠিন অবস্থা তারপরে যে আরও কঠিন হয় তাহলে তো আর কোনো মানে হিসাবই থাকে এমনি একটা কঠিন অবস্থার মধ্যে আসি তারপর যদি স্বাভাবিক থাকে মনে হয় কথা কথা এমনি বিশ্বাস পরীক্ষা দিয়েছে কথা কথা তো ওই সময় এমনি একটা কঠিন পরিস্থিতি ওর মধ্যে আরেকদিনের মধ্যে হার্ট বিচনা বাইরে যায় যে কি হবে না হবে কি হবে না হয় কি প্রশ্ন করবে এর মধ্যে পিছনে বাইড তোমার তোমার দ্বারা কিছু তুমি যে কিছু পারবে না হয়েছে তোমার আর এই বিশেষ পাওয়া লাগবে না নমক শেষ হিম্মত দেওয়া আর নেই হিম্মত তো এমনি কি আমার তোমার কঠিন বা আশায় থাকবে যা লেখে মাফ করবি করবে না করবেই করবে না আশাই তো তার অবস্থা টাইট হয়ে যাবে ওর মধ্যে যদি কঙ্কাল হয়ে ওঠে দেহায় যে কিছু নাই এরপর আজাপ ও যদি দেখতে পায় তা ও তো আরও সবশেষ মানে ওর যে কি অবস্থা হবে ওর নিজেও কথা বলতে আমরা তো আইরে চিন্তায় করতে পায় না তো সাহ কাছে তো এগুলো একদম পুরো বাস্তবে মতন ছিল তাহলে এইগুলোকে এমন একই করা করতেন যে তাদের কাছে দেখা না আর দেখার মধ্যে কোনো পার্থক্য ছিল না তারা বিশ্বাসকে এভাবে করে নিয়েছিলেন যে এগুলো সত্যই তো সত্য কিন্তু আজকে আমাকে মধ্যে একইটা কেমন আছে তা আমার মধ্যে এখানে যতক্ষণ বইছি আসলে মার্শাল্লাহ বসার পরে চলে যাওয়ার পরে সবই ঠিক আছে এখানে না করলে কি হয় একটু এরকম জাজ হয়েছে ভাই এই যে হাদিস থেকে তারা কেমন ছিলেন তো তারপরে এই যে এই হাদিসটা মূল আছে এখানে এই পন্ত এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুর আক্তলাম তিন ব্যক্তিকে চার অনুমতি দেশে মানে প্রত্যেকটা হাদিস সামনে আসুক তবে ব্যাখ্যাটা বুঝে আসি তিন ব্যক্তিকে চার অনুমতি দেশে যে তিন ব্যক্তি যদি চাইতে চাই তাহলে চাইতে পারবে এক নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানে অতি গরিব মানে অতি গরিব হয়ে গেছে মানে একেবারে নিঃস্ব বলা যায় তাকে সবস্কার নিঃস্ব দুই নম্বর হলো মানে নিঃশ্বাস দুর্ভিক্ষ আর কি সবস্কার বললে দুর্ভিক্ষে পড়ছে দুর্ভিক্ষে পড়তে এখানে প্রত্যেকটা ব্যাখ্যা আমি এনে বলেছি প্রথম নাম্বার হলো মনে করেন একটা লোক খুব ধনী ছিল তার টাকা পয়সা কোনো অভাব ছিল না কিন্তু হঠাৎ করে পদ্মা নদীর ভাঙনে তার সব শেষ হয়ে গেছে অথবা সে এমন একটা এলাকায় আছে যে বন্ধা দেখা দে বন্যায় তার সব শেষে গেছে অথবা তার গরু ছিল কয়টা গরুরগুলো মারা গেছে তার অর্থ ছিল কিন্তু এখন তার শেষ হয়ে গেছে সব এই ব্যক্তি যদি কারো সাহায্য চায় তো কীতাময়ী লিখছে যে দুজন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে আসলে সে গরিব হয়ে গেছে কেউ তিনজনের কথা বলছে তো বাদ দেখ অর্থ দরকার মোটামুটি একই যদি হয়ে যায় যে আসলে সেই ব্যক্তি গরিব হয়ে গেছে বা তার অভাবের মধ্যে পড়ে গেছে তখন তাকে সাহায্য করতে বলছে তাকে সাহায্য করতে বলছে যে কেন এই ব্যক্তি তো দুর্ভিক্ষের মধ্যে শিকার হয়ে গেছে এখন সে যাবে কই তো তুমি তাকে আশ্রয়ে দান করো তার বাড়ি ঘরে সাহায্য দান করো তো এইটা ছিল মুমিনদের সিপা মুমিনরা এইগুলোকে নিজেদের কামিয়াবি চাপিকাঠি মনে করতো এমনকি যে ইসে ডাবলু হান্টার উনি বইমি লিখছে যে ইন্ডিয়ার যখন মানে ব্রিটিশের অবস্থাগুলো লিখতে উনি বলতেছিলেন যে একটা সময় এমন ছিল যে মুসলমানরা দিনের জন্য এত কোরবানি করছে যে এক অংশ জমি ভারতের শুধু অক্ষ কিন্তু আল্লাহ দিয়ে দিছে। আমাদের এই যে একটা জমি বলছিলাম যে একটা জমি আমার বড় বয়সেষে আলোচনা শেষে একটা জমির একজন লোক গত দুদিন আগে দান করছে তো জমিরা বর্তমানে মার্কেট হলো পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা মার্কেট হলেও জমি দান করছে আমাদেরকে একজন সে দিয়ে দেছে তো আসলে আমি গতকাল গেছিলাম আমাদের এক মাদ্রাসায় হুজুরে গেছে তো গরিব ছেলেফের জন্য একটা আসাম করছে যে গরিব শ্লেফা কোথায় খাবে থাকবে তাদেরকে দিন শেখানো তো উনি কী করছে উনার নিজের বাপের জমি টুমি সব বেঁচে মানে ওনাকে ওনার ভাগে যা পড়ছে উনি বেঁচে মাদ্রাসা করে ছেলে পেয়ে গরিব ছেলেটা আসতেছে অথচ উনি কিন্তু বাপের ভাই বোনের কোনো অভাব নেই বিশাল বড় অবস্থা তো আসলে ওনারা কখনো নিজদের জন্য গুছায় না তারা সব চেষ্টা করে এই যে খুঁজে খুঁজে এই সমস্ত লোক করে যে কোথায় আছে তাদের কিন্তু সাহায্য করে নিজের আখেরাতকে কামাই কেন এই সমস্ত হচ্ছে আমার আখেরাত এইগুলো তো সবচেয়ে অবদান ওই লাগবে তো এই জন্য খান সাহেব বলছে দুর্ভিক্ষ যারা আছে তাদেরকে সাহায্য করতে বলছে দুই নাম্বার ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি মনে হয় একটা ব্যক্তি খুব বড়ো লোক মার্শাল্লাহ কিন্তু সে এমন ঋণ হয়ে গেছে যে তার মান সমান আর কিছু থাকতেছে না আর ঋণ কিন্তু একটা আজাব খুবই আজাব রসানজ দোয়া করতে লাগাচ্ছে যে আল্লাহ এই ঋণের থেকে আমাকে মুক্তি দান করো এবং আল্লা আল্লাহমিন আউ দ্বিকা এই দোয়া করতে লাস্টে বলছে মিন গলা বা দায়নীয় কঠোর রেজাল্ট যে ঋণের মানে আধিক্য থেকে এবং ঋণ যে কঠোরতা থেকে আমাকে আল্লাহ মুক্তি দান করে যেন আমরা তো কিছুদিনই ঋণ নিই পা এখানে একটু যা লাগবে এ তুই তো টাকা দিন বা কিছু লাগবে দোকানদারের কাছে চা খেয়েছি খেঁ কাকাল কালকে নিন আজকে তাকে দিয়ে লাগবে টাকা এমন না দরকার ভাই কালকে নিন যেখানে রসুরা নামাজ পাল দোয়া করতে জানলাই এই থেকে মুক্তি দান করো এই ঋণের জিন্দিগি যেন আমার মাথা এক টাকাও না আসে আর আমরা সাদ কিছু ভাই টাকা দেন কালকে বাকিতে দিয়ে দেবেনি পশিন বাকি দেবেনি ইচ্ছা করলে কিন্তু নগদে করতে পারি কিন্তু ইচ্ছাকৃতভাবে সব বাকিতে করতেছি তো এইটা মুসলমানের সিপাত না মোসমার চেষ্টা করবে সাধ্য থাকলে সবসময় ঋণ থেকে মুক্ত থাকবে কোনো ঋণের মধ্যেই জড়াবে না এক টাকাও ঋণ থাকবে না তার জিন্দগিতে এরকম আর আমাকে হয়ে গেছে যত ঋণ নিয়ে পারিমনি এমন হয়েছে দোতপুর সে নাকি একটা কারগজারি বলতে কাউকে ঋণ দিচ্ছি ঋণ দিলে তার টাকা চাইতে না কিন্তু ওরকে শুধু আমি ঋণ আমি টাকা পাই এক হাজার টাকা যে বলছে ভাই এক হাজার টাকা দেবেন না কছে তা আমার টাকা দাও দেবে কিন্তু আমার পাঁচশো টাকা ফেরত দেবে না কথা বোঝা আসলো তাই এই হচ্ছে আমাদের অবস্থা আমার ঋণ নিলে নিজের সম্পদ এবং দিতে গেলেও দেখা যায় মুখ কালো হয়ে যায় যে আমার কাছে চাইলো আমি তো আমার দিয়েই দেবে আবার আমার কাছে চাইতে আসলো টাকাটা এই জন্য অনেকে না টাকা ঋণ বর্তমান দিতে চায় না তো ভাই আমরা এরকম চেষ্টা করি যে আমাদের ঋণ থেকে মুক্ত হওয়া আর ঋণ নিতে হয় তো ঋণওয়ালাকে যখন যে ডেট দেওয়া তাকে ফোন করে জানানো ভাই আমি তো আসলে দিতে পারতেছি না ভাই আমি তো একদিন পর দিই তার সঙ্গে কমিউনিকেশন রক্ষা করা সে যে গাড়ি করে তাও তার সঙ্গে কমিউনিকেশন রক্ষা করা কেন সে আসলে মানুষ যদি বিশ্বাস করে তো তাকে দূর বেশি কথা বললেও তারপরে ঘৃণা করে না রাগ করে কিন্তু ঘৃণা করতে না কিন্তু এমন কাজ করেন ঋণ নেওয়ার পরে বাইরে গেলেন দেখা করলেন মোবাইল বন্ধ করে রাখলেন তখন কিন্তু আর রাগ করবে না ঘৃণা করার তখন যা করবে তখন এত নামবে তখন আপনি কল্পনা করতে পারবেন যে আপনার ব্যাপারে সে এত নিশে পারবে তো এই না করা তো দুই নম্বর বললাম যে ঋণের ব্যাপারে ঠিক আছে এখন ঋণ বলতে আরেকটা বিষয় নিয়ে যে হাদিসামদিনে যেটা ইন্ডিকেট করা হয়েছে সেটা বলতেছি হাদিসে ইন্ডিকেট করা হয়েছে অনেক সময় দেখা লোক কেউ কাউকে হত্যা করে ফেলছে আর সদ একটা নিয়ম আছে যদি কোনো একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে গাইতে চাপা দিয়ে কাউকে মেরিয়ে ফেলছে এবং প্রমাণ হয়েছে যে তার গাফফ্রুতি কারণে মারা গেছে মানে সে যে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা রয়েছে এইরকম না প্রমাণ হয়েছে যে সে গাফফলতি করে মানে অন্য মনস্ক বা অলসতার কারণে একটা লোককে হত্যা করে ফেলছে তখন ওই ব্যক্তির পরে কিছু জরিমানা আসে যে এই জরিমা দিতে হবে তখন জরিমানা শুধু ওরে না ওর পরিবারের পরেও চাপাই দেওয়া হয় কেন তুমি একা যে জরিমানা নি তখন তো তোমার মধ্যে একটা জিনিস আসবে যে আমি ঠিক আছে আমি দিয়ে যা করেন কিন্তু পরিবারে যদি জরিমা চাপাই দেওয়া হয় তখন পরিবার ওদের পটক্ষেপে যায় যে তুমি এই কাজ করতে গেলে কেন কারণ কোর্টকে স্বাধীন দিয়ে না জমি কাজ করতে গেলে কোর্টে যা টাকা এত কথা কেন কিন্তু পরিবারের কাছে যখন টাকা পরিবার তখন একটাই দিয়ে গেলেও তখন একশো জব দেওয়ার দেবে যদি এক তোর করতে করছে কিরা তোর গাড়ি ঘিরে চাতে করলো কীরা সেসব লাস্টে মানে মিজাজ খেয়ে যাবো আর এইসব দোয়ার কেজ ওর দেওয়া যায় এই সমস্ত কাজখানে করতে গেল তো তখন তাকে টাকা নিতে হয় তো ওই ওই দিতে পারতেছে না এমন হয়েছে দিয়ার দিতে আটকে গেছে যে না আর না দিগত যেই বিপক্ষ আছে তো ঝামেলা করবে তখন যদি সে এখন ধার চায় ভাই আমি তো দিয়ার আটকে গেছি বা আমার আমার কেস আটকে গেছে ওমাকে থানায় মিথ্যা মামলায় আটকে গেছে তো আপনার যে সহায়তা করেন তাকে ছাড়াই নিয়ে আসি আবার এমন না যে মিথ্যা কথা করে সাহায্য ছিল না আসলেই সে ভুলবো আটকে গেছে তখন কি করা তখন তাকে সাহায্য করা টাকা পয়সা দিয়ে তার কোঠে থেকে তাকে মুক্তি হওয়ার চেষ্টা আমরা একটা কোঠেতে একটা লোক যদি বিনা মানে কারণে পিছিয়ে যাচ্ছে এক টাকাও জীবন না এক টাকাও একটা যদি ভালো একটা লোক সে সুস্থ সবল টাকা সাজ ভাই আমরা ক্রিকেট টুর্নামেন্ট করবো সমস্যা টাকা নাও তোমরা নাও কারণ তোমাকে বাসে তো লাভ হবে না পরবর্তীতে সেফটি কিনা আসলে এগুলো অন্যায় পথে সাহায্য করে কেউ কোন কার কাছে সেফটি পায়নি মানুষ আরও বিপদগ্রস্ত হয়েছে তো এই জন্য চেষ্টা করো যে এরকম আসে যে মিথ্যা ফেসে গেছে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা আমাদের তো আসলে দেখলাম যে একটা উকিল সাহেব উনি একজন ভাই আর কি মানে তাকে হত্যা করছে দশ দিন মারা গেছে মানে তাকে কিছু লোক করে মেরে একজন আলেমকে তো সমস্ত পারিবিক যেটা বোঝা কি তাই এখন কোর্টে কেস অ্যান্ড কোর্টে কেস লাগানো তো যে সেই ব্যাপার না অনেক টাকার ব্যাপার আর কত লং প্রসেস আর এই তাগুদের প্রসেসে কোনো হবে বলে মনে হয় না তো তারপরে তো কিছু করতে চেষ্টা তো একটু করে রাখতে হবে নাহলে তো একদম পুরো ও তো সারই পেয়ে পুরো সার পেয়ে একটু তো চেষ্টা তো করতে হবে এখন উকিল সাহেব বলতেছে ভাই আপনার না আমি সম্পূর্ণ কেস তুলে দেবো না আপনার বিন পয়সায় আপনার দেওয়া লাগবে না বা আপনি অল্প কিছু সামান্য কিছু আমি লুয়ে দেবো তো আমাদের তো এরকম একটা এরকম মানসিকতাই নেই এরকম মানুষের ডাক্তারের কাছে গেলে এরকম পাওয়া খুব কম বা চিকিৎসা কাছে গেলে কোর্টের কাছে গেলে এখন মানসিকতা পাওয়া যায় না তো এটা এই এরকম মানসিকতা ইসলামের ছিল না ইসলাম তো এরকম ছিল যে এইগুলোকে তারা আঁকের বড়ো বড়ো পুঁজি মনে করতো বহু দামি দামি পুঁজি মনে করতো আল্লাহর কাছে আল্লাহকে সন্তুষ্টি করার খুব বড় পুঁজি মনে করত। তো এই জন্য তিন নম্বর হলো দুর্ভিক্ষ এই দুই দুই নম্বর হল ঋণবৃহস্ত ব্যক্তি আর চার নম্বর হলো যে সত্যি তার প্রয়োজন সত্যি তার প্রয়োজন হয়ে পড়ছে এরকম ব্যক্তিকে সাহায্য করা এই তিনটে কিন্তু বলা হয়েছে বড়ো লোকদের ক্ষেত্রে মানে যাদের সম্পদ ছিল কিন্তু এখন সে চাচ্ছে যাদের সম্পদ ছিল কিন্তু এখন নিঃশয় হয়ে যাওয়ার পরে চাচ্ছে তাদের এই তিন অবস্থা বলা হয়েছে যে হয় তারা ঈশ্বের মধ্যে পড়ে গেছে মানে খুব গরিব হয়ে গেছে ঠিক আছে দুই না দুর্ভিক্ষ কি দুর্ভিক্ষ মধ্যে পড়ে গেছে দুই নম্বর বলা হয়েছে যে তারা কী ঋণ হয়ে গেছে আর তিন নম্বর বলা হয়েছে যে তারা প্রকৃত অভাবই হয়ে পড়ছে যে আসলে না হলে আর এখন আর চলতেছে না কিন্তু যারা গরিব যার কিছুই নেই নিঃস্ব একেবারে সেই ব্যক্তি তো চেষ্টা করার পর যে না পারে সেই ব্যক্তি অবশ্যই মানুষের চাবে কিন্তু তার নাচ আত্তম তার নাচে যে আল্লাহ তা বললেন না হারি সব না যে ব্যক্তি মাই যে কী করে মাই এস্তা গণী আল্লাহ যে ইউ যে ব্যক্তি চায় যে আল্লাহ থেকে বে মুখাপে কি মানুষের থেকে অমুখাপে করে দিক আল্লাহ থেকে অমুখাপে আস্তে আস্তে করেই দেবে এটা আল্লাহ ওয়াদা আল্লাহ করে দেবে এরপর যদি তাকে চাইতে হয় তো সে চাইতে পারবে যা যা সে কিন্তু না চাওয়াটাই উত্তম তারপর সে চাইতে পারবে এটা কার ক্ষেত্রে গরিবের জন্য গরিবের ক্ষেত্রে সর্বক্ষেত্রে অনুমতি আছে। তবে লাস্ট দুটো ব্যাখ্যাগুলো শেষ করছি ইমাম গাজের রকমা বলতেছেন আর সোয়াফিল আসলি হারামন প্রকৃত পক্ষে চাওয়াটা হারাম প্রকৃত পক্ষে প্রজন ছাড়া কোনোভাবে চাওয়াটা সে গরিব হোক বড়লোক হোক জন্য হারাম বই সে ইন নামা ইয়াহতাজ জরুরাতি হা যাতে মহিম মাতিন বই সে যদি কোনো ব্যক্তি এরকম হয় যে আসলে প্রকৃত পক্ষে খুব প্রয়োজনের মধ্যে পড়ে গেছে অয়ের মধ্যে পড়ে তাহলে সে কী তাহলে সে চাইতে পারবে ইন আনহা বইছে বারাবুদ্দাহ হারা মুনা ওয়া ইন ইহতাজা সুমা ইয়াক্তদ আল আলা কাসমি ইমাম মন মনে হবে একটা সুন্দরটা আলোচনা করছে উনি বলতেছেন যদি কোন ব্যক্তি এমন হয় এত প্রয়োজনের মধ্যে পড়ে গেছে এবং সে তার প্রয়োজন মাফিক ইনকামও সে করতে পারতেছে না এরকম যদি অবস্থায় যা যা বিসর্টি তাও তিন সোয়াতে চাওয়া যায় আছে এক নম্বর সুর দিচ্ছে আল্লাহ দিল্ল নাফ সাহু যে সে তার নিজেকে অপরিকা ছোট করবে না মানে এরকম হয়েছে যে চাইতে গেলে তারা বিকারি মনে করবে এমন ব্যক্তি চাইতে গেছে টাকা তো দেবেই না উল্টো বেশি ফাউ কথা কবে বা তুই চাইছে দশ টাকা টাকা তো দশটা দেবেই না দেবে এক টাকা আর কথা শোনাবে এক গাড়ি যে বিকারি ওইসো খান ফকির ওইসো খান বিখ্যা মানে অবস্থা এরকম হয়ে গেছে না এখন তো বিকারি এমন হয়ে গেছে প্রকৃত প্রকৃতপক্ষে বিকারি দিতে গেলে দশ টাকা শোনায় দেয় আমরা গতকাল এই ইসে গেছি যে ব্রুক সাবৃজ তো একজন বিকারের অন্ধ সে নামাজ শেষ করার পরে দাঁড়া গেছে কাতার কাছে ছেড়ে না যে কাতার কোন জায়গা কাতার মধ্যে বলছে বাবা আমার টাকা দাঁড় দেয় আর এক বিকারি রাস্তা করতে তারা ওই কুড়ার দিকে তো ওই ব্যক্তিকে এখন টাকা একজন দেশে কেউ দুই টাকা দিয়ে কেউ এক টাকা দিয়ে বেশি কথা দাঁড়াইছে এক হাজার টাকার শোনাই তো তারপর আমরা আল্লাহুল্লাহ কিছু দিয়েছিলাম ওইখানে কিছু টাকা করছিলাম তা আমরা কোনো কথাটা করিনি টাকা দিয়ে আল্লাহ অন্যদিনই কে দেশে দোয়া করে শেষ দিয়ে চলে আসছি তো এই কথা হলো আমরা টাকা ঠিকই দিই কিন্তু দিয়ে বেশি কথা শোনাই যে পরিমাণ এটা ঠিক না এরকম যদি এবং সে যদি এখন থাকে যে আমি টাকা চাইতে পারে আমার বেশি কথা শোনাবে তো সেখানে না চাওয়া সেখানে সে চাইতে পারবে না কারণ নিজেকে ছোট করে চাওয়ার কোনো মানে হয় না এবার বলতেছে ওয়ালাই ওলা ইউ ইউদি মাস ওলা যার কাছে চাবে তারা কষ্ট দিতে পারবে না মানে এমন না হয় এই বিকারে পাঁচটা দিলি করে পাঁচটা দিলেন কেন দেবেন দশ টাকা পাঁচটা দিলেন কেন এই যেই ব্যক্তি দেশে তাকে আবার বেশি কথা না বলা বা দেশে দশ টাকা দেখলাম দিয়ে খাইয়ে কাজ পাইনি মাত্র দশ টাকায় দিয়ে গেছে কেন বিশটা দিতে পারত না তো এইরকম যে মানুষে কষ্ট দেওয়া মানুষের বিভিন্নভাবে মনে আঘাত দেওয়া বিভিন্ন রকম কষ্ট এটা জায়েজ নেই তো এই ব্যক্তির ক্ষেত্রে উনি বলতেছে যে না এই ব্যক্তিকেও এরকম সে চাইতে পারবে না বা তার জন্য এটা জায়েজ নেই এবার বলছে ওইন ফকিরা শার্তু আমিন হুমা বলছে হারম ইত্তাফাক যদি এই দুটো শর্ত না থাকে তাহলে ওভাবে সবার সর্বন্ধ করলে এটা হারাম হয়ে যাবে অর্থাৎ দুটো সত্য কি বললাম একটা হচ্ছে নিজেকে আসলে প্রয়োজন আসলে তার প্রয়োজন আছে এক নম্বর সত্য তিনটে সত্য আসলে তার প্রয়োজন আসে দুই নম্বর সত্য সে যার চাইতে যাচ্ছে সেক্ষেত্রে অপমানিত হবে না এরকম না যাতে চাইতে গেলে অনেক বেশি কথা ভালো সম্মুখীন এরকম না আর তিন নম্বর যার তাকে সে কোনো কষ্ট দেবে না এরকম যদি হয় তাহলে সে চাইতে পারে তো তার জন্য যায় আর চাওয়া যতটুকু প্রয়োজন হয় যদি দুইবার প্রয়োজন হয় দুইবারও চাইতে পারে কোনো আপত্তি নেই মানে যদি কারো দরকার যে একবার চাইছি আবার লাগতেছে আবার চাইতে কোনো সমস্যা সাবে একটা একবার চাইছেন আবার লাগছে আবার সে চাইছেন তো দুই বা তিনবার বিষয় না বিষয় প্রয়োজনটা ঠিক আছে এরপরে আমরা যে হাদিসটা পলাম যে এই ব্যক্তি আল্লাহ সেই মানে নিজেকে চাবে আল্লাহ তাকে ধনী করে দিতে আল্লাহ তাকে ধ্বনি করে দেবে তো এখানে একটা বিষয় বলে বিশেষ করে আমার সামনে আলোচনা যাচ্ছি গুরুত্বপূর্ণ একটা বিষয় হল যে আমরা আসবাবের ব্যবহারকে নিন্দনীয় মনে করি মানে একজন ব্যক্তি মনে করেন খুব ব্যক্তি সে জিহাদ করে সে এখন তার জন্য তার অস্ত্র লাগবে না লাগবে এখন আমরা কোথায় কিছু লাগবে না দোয়া করো কিছু লাগবে না কোনো কিছু লাগবে না তুমি মজে যাও দুরি কে দোয়া করতে থাকো এখন আপনি পড়ালেখা করছেন আপনার কর্মক্ষেত্রে যাইতে হবে না আপনি তো মানুষ আপনার কাজে লাগাইতে হবে উম্মাতের জন্য কাজ করে তারপরে তো আপনি বিনিময় করবেন কিছু লাগবে না মজে চলে যাও যে এ দোয়াখায় করো তো আলিয়ার কিতাব আছে আমি ওরা অনুবাদ করছি আলহামদুলিল্লাহ তা উনি লিখছে যে এইগুলো হলো ইসলামের যারা ওই যে হিন্দুকে ইয়ে আছে বিভিন্ন তাপস্যগিরি আছে তারপরে সে খ্রিস্টানকে যে রাহে আছে ইয়ে আছে পাত দি এদের সিপাত মুসলমানদের কোনো ব্যক্তি এরকম কথা বলিও নে হইতেই পারে তাদের কথা কারণ মুসলমানের কথা এটা যে আল্লাহ তোমাকে যেই জ্ঞান এলেমকে ব্যবহার করো আল্লাহ এখানে রাখো যে আল্লাহ তাকে অবশ্যই তোমাকে সাহায্য করবে কারণ আল্লাহ তালা যে এলম দেশে আল্লাহ তালা তাকে কর্ম শিখাইছে এ কর্মের বিনিময় আল্লাহ তো অবশ্যই দেবে একটা সহস কথা আমি আমার ছেলেদের বললাম এই তুই অমুক দোয়া ওই দুধ নেয় কথাটা আমি বললাম যে ওই দোকান থেকে গরু দুধ নেয় এখন দুধ নাই থাকে আমি তাই পাঠাই দোকান দেওয়া হয়ে না ওই দুধ নাই আমি তাই দুধ নেয়িস দেখতো যে এখানে কোন দুধ তোধ মিথ্যা হয়ে না তো আলাদা বলছে যে তুমি আমার এলে মজায় কাজ করো আমি সাহায্য করবো তুমি আমার এভাবে মেহনত করো আমি তোমাকে সাহায্য করব। আর আমি কোচ ওইভাবে করে কোনো লাভটা হবে না তুমি সব সব পুষে দোয়া করতে থাকো তোমার কোনো হবে না তুমি যতই লাফালি করো না কেন রাষ্ট্র হবে না আল্লাহ আমল নামাজ পড়বা দোয়া করবে রাষ্ট্র যাবে এটা এই কথা এ তো কোনো মুসলমানের কথা হইতে পারে না এইভাবে তা উনি কী লিখছে যে এই কথাগুলো আসলে কেন আসছে যে সাহাবাদের জিন্দিগির পরিপূর্ণ সামনে কারণ রুসুল আকলাম সাল্লাহ আসালাম সাহাবাদের হার তপকা করতেন এবং দুনিয়া জ্ঞানকে তাদের শিখাইছিলেন যে দুনিয়াতে তারা কীভাবে থাকবে ইমান আমল তো প্রথম থাকতেই হবে এটা বিকল্প কোনো আসতে হইতে না আর দুই নাম্বার ইমান আমলকে রক্ষা করার জন্য যে দুনিয়াতে যেই প্রোটেকশনের জন্য ওনারা কিছু কাজ শত্রু পক্ষ সাহস না পায় আমাকে সে একজন প্রশ্ন করছে ভাই এই যে কী দরকার এই করা আমি বলছে মনে করেন এই যে গান বানা চলতেছে পুজো মণ্ডলে গান বানা চলতেছে আমি যে বলেন ভাই দেখেন আল্লাহর জন্য আসছে আপনাদের কাছে আমাদের আমাদের সময় গান চালাবেন না এইগুলো করেন না ভাই ঠিক না আল্লাহ বহুত নারাজ হয়ে যান ও কি বোঝেই সব ও যে মস্তান যে ভাই বন্ধুটা কিন্তু আপনি আল্লাহর হস্তে গুলি করে করবেন না ভাই কাউকে এইগুলো করেন না ভাই দেখেন আপনার কাছেই থাক কিন্তু আপনি কিছু করেন না ও খুব শুনবে ও তো আপনার গুলি করবে যে আসলে শুরু করে এক কেন আসলে অন্যায়কারী যে অন্যায় করতেছে অন্যায়কে শাসন করতে হয় অন্যায়কে শাসন করা ছাড়া অন্যায় কোনো দমন হয় না যে অন্যায়কে শাসন করতেই পারে না সে অন্যায়কে কী আসে করে এখন একজন লোক অন্যায় করতেছে আপনি শাসন করলেন না তো এখন সে আপনার একদম খুশি খুশি বহিনের সব ফিরে যাবে আর রসুল আক অন্যায়কে কোনো প্রশ্রয় দেয়নি কোনোদিন প্রশ্ন নেই কোনো অন্যায়কে মানতেন না যদি মনে করতেন অন্যায় তো অন্যায় ব্যবসে আর কোনো কথা শুনো না মানে কোনো ব্যাখ্যায় তার সঙ্গে না অন্যায় তো অন্যায় আর আমার কাছে অন্যায়ের সব ব্যাখ্যা দেওয়া হয় তে এই জন্য যদি মাথায় সেটা বোঝানো লাগে যে এই ব্যক্তি মানে কোনো পথেই নাই স্বাভাবিক আছে সে বুঝতেছে না শিক্ষা দেওয়া দরকার তাকে তো শিক্ষা দেওয়ার সময় কোনো ব্যক্তিকে বুঝাইতে হয় যে দেখো তোমার শিক্ষার আছে তুমি এই বিষয়গুলো শোনো এইগুলো শেখো কিন্তু অন্যায়কে কোনো শেখাতে হয় না অন্যায়কে শাসন করতে হয় আমাদের ভুল হয়ে গেছে আমরা অন্যায়কে এখন বর্তমানে কি করে শিক্ষা দিচ্ছি কিন্তু অন্যায়কে শিক্ষা দেয় আমরা অন্যায়কে শাসন করতে হয় কোনো অন্যায় এক মেয়ে করছে তাকে ঠিক আছে শিক্ষা দেওয়ার না কোনোদিন ফায়দা হয় না কেননা নবস এমনটা জিনিস ও শিক্ষা না পাওয়া পর্যন্ত ওখানে সাহায্য চাই চায় না তো এই জন্য আমি একটা যে শিক্ষা দিতে হয় যেই ব্যক্তির মূর্খ বা যে ব্যক্তি পরিপূর্ণ জ্ঞান নেই কিন্তু অন্যায়কারীকে শিক্ষা আগে না আগে শাসন আগে শাসন তারপরে শিক্ষা তো এই জন্য আসব ব্যবহার খুব জরুরি এনতে জরুরি তবে আজহা ব্যবহারকে ফরজ মনে করে একেবারে সব কিছু সে দিয়ে শুধু আজহা আজব করা এটা আবার ঠিক না কিছু শ্রেণীর লোক আছে তারা মনে করে যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি না হলে ইসলাম কোনো কামিয়াব হবে না এবং সাহেদ কুতুব সাহেব মালেমের তরীঘের মধ্যে কথা বলছে যেমন লোক মনে করে যে আমরাও যদি ইউরোপ খ্রিস্টান থেকে বিজ্ঞান দিতে বেশি আগায় যেতে না পারি তা আমাকে তারা ইসলাম টাইম হবে না তো উনি বলছে কি একটা সময়তে এমন ছিল এর সফরে খবরান উনি লিখছেন কিতাবে উনি বলতেছে যে একটা সময়তে এমন ছিল পৃথিবীর সমস্ত জ্ঞান ছিল দর্শন শাস্ত্র আইনশাস্ত্র বিজ্ঞান সবই ছিল কিন্তু পৃথিবীতে জুলুম থেকে তো কেউ নিষ্পত্তি করতে পায়নি একমত রসুলা খানসাই এমন শিক্ষা নিয়ে আসছিলেন যে শিক্ষায় পুরো সমস্ত দিক নির্দেশনা সমস্ত উলুমেয়াদগুলোকে ঠিক করে দিছিলেন সমস্ত ব্যক্তিদের মাঝে বিপ্লব ঘটাই দিয়েছিলেন এক বিপ্লব এক শিক্ষা দিয়ে বা এক আদর্শ দিয়ে তা সুতরাং অস্ত্র দিয়ে বমক তমক দিয়ে কোনোদিন কাউকে শিক্ষা দেওয়া যায় না বরং শাসন করা যায় তো না শেখায় শাসন করে লাভটা কি একটা জাতি যে কিছুই যায় না তাকে না শিখে একেবারে শাসন করে লাভটা কী এই একটা বিষয় মাথায় রাখতে হবে যে শিক্ষা না দিয়ে শাসন করে লাভ আবার অন্যায়কে শিক্ষা দিয়েও কোনো লাভ নেই এই ভাই আমাদের একটা কাজ সবসময় করা উচিত যে যেমন নাকি নিজেদেরকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা উচিত তেমন দুনিয়াকে শাসন করার জন্য সেই শক্তিগুলো অর্জন করা উচিত উভয়টাই জরুরি কিন্তু আগে ইমান ইমানে বিকল্প কোনো কিছুই নেই তো এরপর যেটা বলতেছিলাম যে যে ব্যক্তির সবর চাইল আল্লাহ থেকে সবর সাথে দান করবে যেখানে আমাদের একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়বত দরকার সেটা হচ্ছে আমরা পিড়াই সময় আল্লাহ আমার ধৈর্য আরো বাড়ায় দাও আল্লাহ আমার ধৈর্য আরও বাড়ায় দাও তো ধৈর্য কখন চাবে বিপদ আসলেই তো রোজ মনে করেন একটা বিষয় আমি চাচ্ছি যে আল্লাহ আমার ধৈর্য আরও বাড়া দাও দাও তো বিপদ না সেই রোজও নাকি মনে করেন আপনি কাছে আল্লাহ আমার এই পানি আরও দান করো পানি দান করো তো পানি কখন পি পাশে তো পানি খেতে পারবেন এমনি পানি যদি আপনার এক লিটার থাকলেও কি একশো লিটার কি পিপাসা যদি না থাকে তো এক লিনে এক সময় তখন ব্যাপার না কিন্তু পিপাসা যত পারবে পানি চাই তত আসবে তখনই তো বলব না আল্লাহ পানি আরও বাড়ায় দাও কি আমার হজুর বলতে মজা করে এটা এই ব্যাখ্যাটা আমি এমন বুঝে আসিনি আর মেল বেখি না যায় না তবে আমি শোনাচ্ছি আর কি আমরা শুনেছিলাম হজুর বলতে অনেকে চাই আল্লাহ ধৈর্য বাড়ায় দাও ধৈর্য শক্তি বাড়ায় দাও তার ধৈর্য শক্তি কম বিপদ তো দূর বাড়াবে তো বিপদ আসবে তারপর ধৈর্য বাড়বে ধৈর্য বাড়ায় দাওয়ার মানে কি বিপদ বাড়ায় দাও বিপদ বাড়াই তো বেড়ে যাবে তো এটা চাওয়া আর চাওয়া মধ্যে আফিয়াত দাও সাপে ট্রাম দৈর্যোয়া করতে তারা আল্লাহ আফিয়াত দান করো আফিয়া দান করো এবং দোয়া করতে আল্লাহ আফা আফিয়া ফির দুনিয়া আফিয়া যা আল্লাহ আপনার কাছে আফিয়া চাচ্ছে তারা দৈর্যটা চায়নি বিপদ আসছে দৈর্যান আর আমাকে অবস্থা আফিয়াত তো কোনো দিন সে না কোনো দিন আফিয়াত চাইছে বলে আমার মনেই হয় না আমি তো আমাদের তাবলিগুলো দেখছিলাম যে আসানি দোয়া মানে দোয়া ওরা দোয়া করে আল্লাহ আফিয়ার দান করে আল্লাহ আফিয়াত দান করো সমস্ত কাজ দান করো সেটা পরে বলতেছে আফিয়াত আফিয়াত মানে বা সার্বিকতা সুস্থতা কিন্তু এখানে আছে দুনিয়া এবং আখাতে শান্তি নিরাপত্তা সুখ শান্তি কামিয়াবি সর্ব সার্বিকভাবে বলা হয়েছে আর কি সাধারণভাবে এই জন্য আমরা বিম দোয়া করার সময় টাকা দাও এই দাও দোয়া করা দোয়া করার সময় নিয়ে হইতেছে সবও আল্লাহ সহজ হতে আল্লাহ সহজ দাও আসবে বিপদ না বলে সৌর করবে কিভাবে তো এই জন্য দোয়াভাবে যে আল্লাহ আফিয়াতকে বাড়াত আল্লাহ আফিয়াতকে বাড়াতো আমার মধ্যে আমাদের আফিয়া ভরপুর দান করে দাও মুসলমানের আফিয়াত দান করে দাও এই দোয়া বেশি করে আমার জিন্দগিতে আফিয়া আফিয়াত দিয়ে ভরপুর করে দাও এই দোয়াটা আমরা করবো সবসময় যে আফিয়াত ও মাফিয়াত আমরা কোনো সবর বিপদ আসি তখন সবের দোয়া থেকে আবার আফিয় দোয়া মানে দোয়া না করলে বিপদ এসে যাবে কিন্তু তখন আবার বিপদ আছে তো পায় না বিপদ তো ঠিক আছে এটা তো হলো এবার একটা গুরুত্বপূর্ণ হারিস রসুল মৃত্যুর বিষয়টা আসবে তার আগে এই শেষ কিন্তু সঙ্গীতটা হাতেছে যানি ইহিয়া সিনান্ডা দিয়ে তো কল কল রসুল আজ মালি আমি মুখ পিনা আমরা হু কুললাহু খৈ লাহু খৈরুন আহ দিন ইল্লা ইদা আসা বা রাহু না খৈরণ লাহু আসা বাহু দর রা সবরা ফাঁকানা খৈরান যে তাদের প্রত্যেকটা বিষয় মধ্যে আল্লাহ কল্যাণ আসছে তাদের প্রত্যেকটা বিষয় তো কল্যাণকার তা বলছে কেন তা বলতেছো ও কালি আহাদিন ইল্লা মুখ মিন আর এই কল্যাণটা মুমিন আর কারোর ক্ষেত্রে হয় না এখানটা যদি ভালো করে বুঝতে হয় যে ফাসেকরা কিন্তু মুমিনদের সংঘের মধ্যে প্রবেশ করে না ফাসেকরা মোমিনদের সংঘের মধ্যে এভাবে প্রবেশ করে না মোমিনদের খালেস মোমিনদের কথাগুলো সাধারণত বলা হয় খালেস মোমিনদের কথা সাধারণতও বলা হয় কিন্তু তারা কাফের নাবার। আবার তাদেরকে কাফে বেড়ায় না দিয়ে যে কারণ যেখানে খালেস মোমিনদের কথা বলা হয় সেখানে গোনাগারও সামিল হবে গুণাগারও সামিল হবে কিন্তু মোমিনদের বিশেষকে ইন্ডিকেট করতে কিন্তু খালেস মুমিনদেরকে বোঝানো হয় মানে যারা একদম পরিপূর্ণ খালেস কেন আমরা মোমিন বলতে এখন তো বুঝি যে নাস্তিক সেও মুমিন যার নামে শুধু মোহাম্মদ আছে সেও মুমিন কিন্তু সাবরতু গীকম আছে সাবরুদের যে খালেস ছিল তাদেরকে তারা মোমিন বলতো যার গুণাগা তারা কাফের মনে করতেন তবে ফাঁসেক বলতেন যে এটা ফাঁসেক এই যে মোমিন বলতে কিন্তু খালেস মোমিনদেরকে তবে আমরা মোমিনদেরকে যারা গুনাগা তাদের কোনোভাবে কাফের বলবো না কোনো কাফের বলবো না তাদেরকে গুণা করতেছে বলবো কিন্তু তাদেরকে আবার মুমিনের সংঘাত বের করে না কিন্তু যতগুলো সুসম্মত যাব হয়েছে এইরকম খালেজ মুমিনের ক্ষেত্রে বলা হয় তো এবার বলতে আশাবাতু সাররা যে তাদের কোন সুখকর বিষয় তাদের কাছে এসে হয় খুব আনন্দকর বিষয় বলছে ফাঁকা তারা আল্লাহ শুক্রিয়া করার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনি দান করছেন নিয়ামত এই নিয়ামত আপনি রেছেন ফাঁকা না খয় আল্লাহ আর করা আল্লাহর দান তাদের আরও পোল্লা হয়ে যায় কেন এক তো নিয়ামত পাইছে আর নিয়ামতের সব পাইছে মনে কারণ কোনো ব্যক্তি বিবাহ করছে বিবাহ করা আলামদুল আলহামদুল্লাহ আপনি একটা তৌফিক বা স্ত্রী করছেন তো একটা সেই স্ত্রীর পাইছে আর করেছে তো দেখা যায় আল্লাহ এই বিনিময়ে তাকে সব করে এই স্ত্রী তার সব কারণে যায় স্ত্রীর সঙ্গে কথা কারণে যায় স্ত্রীর সঙ্গে কথা তার সব প্রত্যেকটা ক্ষেত্রে তার সবে কারণ তো না এই তো কারণ হয়ে জন্য তো সে কী করে সে পানি খাওয়ার সময় বলছে আলহামদুলিল্লাহ আপনি ঠান্ডা পানি এমনি গরম পানি খেতে খুব কষ্ট হয় তো খাইছে শরবত তা কে আলহামদুলিল্লাহ আপনি লেবুর শরবত খাইছেন আলহামদুলিল্লাহ তো একে তো লেবুর শরবত এমনি তৃপ্তি বোধ পাইছে আবার এদিকে শুক্রিয়া করা এখানে সবও পাইছে আর পাঁচ টাকা করে সব পাইছে যে পাঁচটা সে খরচ করছে নিজের জন্য বেশি তা আল্লাহ শুক্রিয়া দেখা গেছে তো পাঁচ টাকা সব দিয়েছে তা আপনি এটা খুব ভালোবাসায় ওরা কয়ে যে আল্লাহ এক খরচ সব এইটাই বা আপনারা আল্লাহ নামাজ পড়বে এত সব হ্যাঁ এটা হান্সে যদি আছে ঠিক আছে বাকি ওরা খুব বোঝরে এক টাকা খরচ করে দেখে যে মা টাকা খরচ করতে আমার সব পাবো এই ওরা খাওয়ার সময় খুব ভালো যে তো পাচ্ছে গরু দেখা যদি গুণও আসছে না পোলাও রান্না করে তিন দিন পোলাও খায় তিন দিনই সব পোলাও বেশি টাকা সব পাবো আল্লাহ রাস্তা খরচ না তাই এই ওরা খরচও বেশি করে দুটো খাচ্ছেও গরু গোসা থাকলে ডাল খাই ডাল খেলে কম সব পাইতাম গরু গোষ্ঠে বেশি সব পাচ্ছি তা আমাদের শিখাইলো ভালো ভালো খাবা কি পাউডার কিনে এক ডিম টিম খায় না কিনে পাউডার মেয়ে ঘুরে বেড়ায় চিকুন তা মোটা ছিলাম তা তোমরা করো ভালো ভালো খাওয়া খাইয়ে দেখবা তোমাকে দেই ডাইল তোমার ডিম কিনে তো সব আছে ডিমের শক্তি বেশি হবে বেশি আর খরচ দিন জন্য খরচ আসলে কোনো কি না এর সিরিয়াসলি বিষয় কিন্তু যে এ টাকা বেশি খরচ করে কোনো লস নেই নিজের প্রয়োজনে আরও অনেকে আছে গুণা টুনা করিয়াইছে এই মাঝে ডিম সিদ্ধ এক খেলে খেলাইছে ক্রান্ত হয়ে গেছে করবে এখন ডিম সিদ্ধ করতো ডিম সিদ্ধ করে পড়ালে কত নামাজ পড়তো যে হ্যাঁ এমন হতো যে শরীর এক্সাইজনের একট খেলতেছে কোনো আপত্তি এটা অবশ্যই জরুরি এখন খুবই জরুরি খেলাধুলা শরীরের জন্য খুবই জরুরি কিন্তু বাদ বাকি করছে নামাজ কিছু পড়তো ক্রান্ত হয়ে পড়ত কত টোরা যা জাটকে যা আমি কমাইছি একটু আর সারাদিন এক একটু ক্রান্ত ডিম সিদ্ধ করে খাইতো তো ডিম খেলে তো হবে কেন ও এই যে অ্যাচিভমেন্ট করছে শৈলের মানে শক্তিগুলো তো এগুলো তো গুনার কাছে যেন তো এই জন্য কিতামী হাজার কাছা যে কাফেরদের প্রত্যেকটা পানি পান করার বিনিময়ে এক একটা গুণা হয় এবং কেয়ার মতন এই সাপ দেওয়া লাগবে যে কেন এগুলো পানি পান করছে আর মুমিন্দা যে পানি পান করছে যে সব হয়েছে কে আমাকে আলাদা এই দিয়ে দেবে তোমার পানি পান করছেও দিবাটা যেন না সব না পানি পান করার বিনিময় সব দেবে তা আমাকে বুঝলাম না হাসি কথা বলতে সব আছে তাই না আবার অনেক সময় ট্রয়াল করতে ট্রয়াল করতে করতে এমন সময় চলে যায় এটা আল্লাহ মাফা মানে কমজোরি হয়ে গেছে এখন এটা ঠিক না বাদ কিন্তু এটা সত্য হতো আমাদের হাসি মুখ মানে খাওয়া দাওয়া এই অনেক চা অনেকে খাইতে গেছি চা একজন সবাই আসি এখন তা লাসি খাইলে গুণাত তার খাড়ি তো আমার সব বেশি আসছে তা লালচি নাই খাওয়ালাম তো সব বেশি হলো তার লস তো আমার নাই তো এই কথা হলো আমরা যদি এইভাবে চিন্তা করতাম তা আমাকে ধর খুশি লাগতো যে আমিও লাচ্ছি খাইলে তো আমার সব বেশি হয়েছে গুণাত চা খাই না পাঁচটা লাচ্ছি টাকা সমস্যা সবাই চা ওই চার লাচ্ছি টাকা আমার গেল আজকে বার জন তো ও কীরকম এত খাইকার এই সমস্ত চিন্তা আমাদের মধ্যে এখন মুমি মমিয়া দেখলে ভয় পাই যে ও খাইতে যায় কেউ কেন আমার খাওয়া দরকার সে সমস্যা তোমার কেন আসা ডুপা ভিতরে তো কেন আর যা ডুবে তারাও চিন্তা করেছে এটা বেরোবে কিনা কেন উভয় জানে যে একটা খাইলে নিজেরা না খেলেও চিন্তা সব মানে নিজেরা না খেয়ে হলেও অপরকে খাওয়াইতেন ভাই আমি খাওয়ার দরকার কি আমি তো এমনি পানি খেলেও হচ্ছে কিন্তু আমার মমিন ভাইকে যদি আমি পাঁচটা বেশি খাওয়াইতে এটা আমি না খেয়ে যেটা খাওয়াতে পারি তো তা কিতাম লিখছে দুই বুজুর খানা খাচ্ছে তো একজন করছে কি এটা প্লেটের মধ্যে খাবার ডাকছে আর কি মানে ওই কেক তো একজন একটু নিয়ে খাই এই দিই ওনার দিই উনি নিয়ে খাই উনি এরা দেয় একজন কাছে কী তামাশা শুরু করছে একটু খাই আবার ওই দিয়ে একটু দিয়ে দেয় তা আপনি এরকম করছেন কেন দা আমার কাছে বেশি টাকা পয়সা তো নেই যে কেউ করে দিতে পারবো তাও তো নেই কিন্তু শুনছে সব তে তা আমি একটু ওরা হাত ও আবার আমার দিয়ে দেয় না আপনি আমি একটু হাত দিয়ে দিই একে তো সব কামাচ্ছি এটা আমি বলতে করার দরকার ঠিক আছে মানসিকতাটা আসলে কত সুন্দর যে আমরা তো এখন অভাবী আমাদের তো আসলে ওইবার সমর্থ নেই যে কেউ করে দান করব বা হাতিয়া দেবো তো বাদ বাকিটা কেউ পাইছি তো আমি একটু খাচ্ছি ওনাকে বেশি দিচ্ছি বেশি অংশ তো ওনাকে দিচ্ছে ভাই আপনি খান উনি আবার অল্পটো খেয়ে উনি আবার বেশি অংশ অংশকে দিচ্ছে আমরা কেউ চাচ্ছি না যে কাউকে ইনস্টাফতে খেলা করি আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমি যদি একটা সকবার খাই আর যদি কেউ খাই যে তুমি সকবার খাচ্ছো আমাকে একটা কোন খাও তো কই আপনি কোন দুইটা মালে আছে একটা আপনি সময় এত আইসক্রিন খাতে না অল্প অল্প তা আমি খেলে সমস্যা নেই অন্যরা খেলে বিপদ আর এত আম ছিল যে নিজে দুই খাবে ঠিক আছে কিন্তু অপরকে ভালোটা খাবে অপরকে ভালো খাওয়া কেন এটা আমার আখেরাত এ বিনিময় পড়ে দুনিয়াতে বছর জিন্দগি এমনি শেষ হয়ে যাবে পঁচিশটা প্রায় মেয়ে বিয়ে গেল শেষ ছাব্বিশে পড়ে গেছে প্রায় তা আর তো কয়েকটি দিন আছে এরপর তো শেষ হয়ে যাবে খালি খালি এ এর বিনিময় তো আল্লাহ এক টাকা দেবে না আলাদা এক টাকার বিনিময় তো অনেক অঢেল দেবে আর এত বাড়তি থাকে নেওয়ার মানুষের বাড়তিও থাকে অনেক সময় এক কাছ থেকে অনেক সুতরাং নষ্ট করে কালি গিয়ে লাভ কী বাড়ুকুক না আখড়াতে তো এগুলো বিনিময় প্রতারা পাইচুপাই পেয়ে যাবো তো এই জন্য এইরকম দৃষ্টি নিয়ে কিন্তু আসা সম্ভব না আমাদের একতা নিজের দিনের কাজ হওয়া কোনো সম্ভব না তো এটা নিয়োগ করি সব ঠিক আছে না তো এরপর বলছে ওই আসা বা দররা যদি কোনো ওই আসা বা তহ দররা যদি কোনো অকল্যাণকর বিষয় সে তাদের কাছে পোষ হয় সবারা ধৈর্য ধারণ করে বলছে ফাঁকা খয়লাউ তো এটা তো তুই করলাম কারণ তারা তো জানে যতই লাফালুফি কই না কেন আল্লাহ যত না আসলে বিপদ কাটবে না যতই জায়গা কোভিড কাছে যায় যাই কই না কেন বিপদ আল্লাহ না কাটবে না আল্লাহ বিপদ কিসে নেকামোলা নৈকট্য দ্বারা তবা দ্বারা তো খালি খালি এই জায়গায় ওই জায়গায় দৌড়দৌড়ি করে অমক তমোক করাচ্ছে একটা কাজ তো এটাই খুব ভালো হয় সেটা কি সবর করা এবং বেশি বেশি স্টেক ফার পরা বেশি বেশি স্টেক ফার পর আল্লাহ সাহায্য তলব করা ধরে এবং আল্লাহ যেটু মানে মানে শিক্ষা দেশে যে এটা ধরো আসবাবকে ব্যবহার করে কিন্তু অপরের উপর ভরসা করে না তারা জানে বিপদ দেওয়ার মালিকও আল্লাহ সুস্থ মালিকও আল্লাহ কেন আমাদের অবস্থা হয়ে গেছে সেরকম বিপদ আল্লাহ আর মানুষের যে চিন্তা করে বিপদ কাটে ভাই আমাদের দোয়া খেতে বিপদটা কেটে যায় দোয়া চান কোনো আপত্তি নেই কিন্তু এই কিন করে কি যে ও চাইলেই দোয়াটা বিপদটা কেটে যাবে বা ওম কাছে ট্রিটমেন্ট নিলেই বিপদটা কেটে যাবে এটা মৌসুমের শ্রীপাত না এটার থেকে বাঁচা দরকার তো দেখ আমাকে এরপর আলোচনাটা শুরু করে এখানে এরপরটা তো লম্বা আলোচনা তার তো সময় আছে এরপর অনেক বড় আলোচনা কারণ আমাদের এরপর আলোচনা টপিকের মধ্যে রয়েছে মানে আত্মতার দীর্ঘ আলোচনা জাদুরদায় সম্পর্কে রূপায় সম্পর্কে দীর্ঘ আলোচনা রয়েছে এটাকে শেষ করে নিই কারণ তখন আত্মসময় আত্মঘাতিক বোমা আলোচনা হবে ওখানে কিন্তু সমস্ত দলিত নিয়ে আলোচনা হবে মানে সমস্ত দলিত আদিল্লা আসবে এই আমাদের আলোচনা দলিল বিহীন হবে না তো দেখ একটা কথা মাছ বলেনি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা এখানে জানলাম যে মোমিনদের হায়াতে জিন্দগিতে সব কিছুর মধ্যে আল্লাতার কল্যাণ রাখছে তাই না আল্লাহা বলতেছেন লাইন শাখা তুম রাজিদার নাক মোলাইন কাফার তুমি না দাদাবি লিদ যে তোমরা যদি আমার নিয়ামতকে সুক্রিয়া করো আমি নিয়ামতকে বায় দেবো আর যদি আমার নিয়মকে অস্বীকার করো তাহলে আমার আজাব বড়ই কঠিন ভাই কোরআনে এই অর্থটা তো এই অনুবাদে আসে তাই না কিন্তু দুঃখের বিষয় মানুষ কোরআন বিকৃতি করা বোঝে না তাপলিকে প্রায় বয়না মধ্যে বলে এই কথা যে তুমি যদি আমার নিয়ামত পে নিয়ামত সুখী আদায় করো নিয়ামতকে বায় দেবো আজ নিয়ামত সুখী আদায় করো না করো নিয়ামতকে সিনাই নেব সিনাই নেওয়া অর্থটা কোথায় এখানে সিনাই নেওয়ার অর্থটা কোন শব্দের অর্থ সিনাই নেওয়া তো এই যে সিনাই নেওয়া সে করলো সে অনুবাদটা করেই কিন্তু ব্যাখ্যা করতে পারতো অনুবাদটা করেছে সে বোঝাইতো যে ভাই অনুবাদটা এটা কিন্তু দেখেন নিয়ামতকে আল্লাতা আজাব বড় কঠিন মানে কি যে আল্লাহর আজবটাতে উঠে যেতে পারে বা আল্লাহ তার কাছে আরপ সেনে নিতে পারে এরকম ব্যাখ্যা করতে পারে কিন্তু সেই মূল অনুবাদের মধ্যে যখন ব্যাখ্যা ঝালতে এসে এটা কেউ কোরআনের বিকৃতি করা কঠিন বিকৃতি করা এটা একেবারে হারা মানে কঠিন হারা মানুষরা এই মই লিখছে ওই সে সাউলের মজাদ দেহলের রথম উনি কিতাময় ইজাতের খবর লিখছে যে কোরআন শৈবে অনুবাদ অন্য ভাষায়ও অন্য ভাষায় শাব্দিক অর্থ থেকে করতে করা যায়নি মানে কোরআন অনুবাদ অন্য ভাষায় শাব্দিকথ্য বাদে রূপকথে করা নিজেদের ভাষা একটা কাল্পনিক মানে একটা রূপকথা দাঁড় করা না কাছাকাছি শব্দ অর্থ কিন্তু রূপকথে দাঁড় করেন কোনোভাবেই যায়জ তার কারণখানো ইহুদি খ্রিস্টানের কিতাব বিক্রি হয়েছে তারা রূপকথমোকথ তোমকথ করতে করতে এমন হয়ে গেছে মূল টেক্সটা থাকেনি আর উনি বলছে এটা যে বাংলা এখন তো মানে আরবি টেক্স বাংলা এটা উনি বলতেছেন তো ভাই এটা খুব কঠিন বিষয় বলেন তারা আরেকটা বিষয় বলে ভুল সেটা হলো কি বলে আউকামা মানে বলে কি আল্লাহ তারা কম বেশি এরকমই বলছে কোরআন একটা আয়াত বলে কি আল্লাহ কোরআনের মধ্যে কম বেশি বলছে কোরআনের মধ্যে কম বিষয় কি হবে হাদিসের মধ্যে হয় হাদিস সাহেব একটা মানুষের হাদিস বানা করে বা মানে মহাদিস হাদিস বানা করে বলতেন আউ কামাক আলহ সালু আসলাম কেমন ধরুন রুসালাম এইরকমই বলছেন কেননা তারা হাদিসটা মাফু অর্থকে ঠিক রেখে মানে শব্দটা পরিবর্তন করতেন তো যার কারণে হাদিসের মধ্যে শব্দ পরিবর্তন হয়ে গেছে এই জন্য ওনারা মানুষ আও কমা কল আলাহ ইসলাত আসসালাম রসুল আল্লাহ আসসালাম কেমন বলছেন কিন্তু কুরানের মধ্যে তো কোনো শব্দ পরিবর্তন হয় হয়নি মানে ওইভাবে পরিবর্তন কিছুই হয়নি এখন সেই কথা বলে কীভাবে যাররা কম বেশি এরকম বলছে এ কথা বলে কীভাবে তো এইটা বড় কমজোর এটা দিনের দাওয়ার দিতে অনেক দিন যে ধ্বংস হয়ে যায় মানুষের মুখে অনেক থাকে না যে আমার দাওয়ার দিতে দিন ধ্বংস হয়ে তাও সে মনে আমি দিন প্রচার করতে সে দিন ধ্বংস হয় সে জানে না তো এরপর একটা বিষয় যে মুখে শুক্রিয়া শুক্রিয়া কখনো মুখে শুধু মুখে শুক্রিয়া হয় না আমরা প্রায় কিশোরী বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ না করু আলহামদুলিল্লাহ কোনো কিছু না করে আলহামদ আল্লাহ টাকা দেশে আলহামদুল্লাহ আল্লাহ টাকা দেশে জাকাত এক বছরও দেয় না কোনো কিছুই দেয় না করে না কখনো তো এইরকম আল্লাহামদুল্লাহ কোনো মূল্য নাই শরীরে মিজাজ হল যে আলহামদুলিল্লাহ অবশ্যই মুখে পড়বে কিন্তু যেই নিয়ামত যেই কাজে ব্যবহার করতে দেওয়া হয়েছে ওই নিয়ামতকে ওই কাজে ব্যবহার করার নামই শুক্রিয়া আল্লাহ আমাকে মেধা আমার একজন কে আপনার মেয়ে খুব ভালো কী আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আসলে আমার মেয়েদের খুব ভালো আমি পড় হওয়া করি না কোনো কিছু শুয়েছে সারাদিন শুয়ে থাকি সারাদিন বিসিনায় একদম পুরো থাকি এরকম শুয়েই থাকি কেউ আসে দেখে যে কী এক প্রাণী সিরিয়ানি পিরিয়ানি আসলে শুয়েই থাকে সিরিয়া খেলা তোর কেমন ধরো কাজ শুয়েই থাকে শুয়েই থাকে আর কি চলে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো তা আসলে বিশাল যে মেধালা দেশে কেন কাজ করার জন্য যে অন্যদের মধ্যে তোমাকে আমি একটু বেশি মেধা দিচ্ছি বা তো অন্যদের মধ্যে তোমার মেধাটা আমি একটু পক্ষতা বাড়াই দিচ্ছি তুমি কি করো তোমাকে আমি কিছু কাজ নিতে চাই তুমি কাজ কর তুমি কিছু পড়ালেখা তুমি কিছু মেহনত করো যাদের পাই আর আমার এক মেধা আছে আর মেধা সুখের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব মেধা কিন্তু পড়ালেখা বা মেহনতের মধ্যে কিছু নাই অলস কিছু আমাদের বলতেন আমি মালসা পড়তাম বা তুমি কত মেধাবী সে দেখা তুমি আশেপাশে কত মেধাবী সে দেখা আমি তোমাকে দেখাবো কিন্তু তারা কোনো কাজের না তারা ফালতো তাদের এই নিয়ামতকে তার নষ্ট করেছে কেমন তো এই নিয়ামত সঙ্গে করবে তোমাকে এই নামত কেমন ইসলাম কারণ আল্লাহ সোমবার তো চালুন নাইম তো নিয়ামতে তো এরকম সাহাবেক একটা খাবার যে পের সময় এমন ক্ষুধার তো যে আর মানে বাঁচা সম্ভব নয় ওই সময় একটা খেজুর খাইছে তো ওই বলা যে খেজুর এই সব হবে এই খেজুর হিসাব নিয়ে আমি ওই খেজুরটা খাইলে কেন তার হিসাবে তার একটা তারও প্রশ্ন নিয়ে হিসাব দাও এত অগা মেধা আমি মেধাগুলো আলহামদুল্লা আল্লাহ শুয়ে শুয়ে নষ্ট করতেছি এর কি হিসাব দল প্রত্যেকটা সাদা প্রত্যেকটা মেধা এমন সময় নষ্ট করছে কেন হিসাব দাও মেধাকে তোমার খুবই আলহামদা কজন কিছু নাকি এক এই সমস্ত আল্লাহ মুক্তি এ খুব আজীব প্রাণী এইগুলো মানে এটা এই আমরা শুক্রিয়া কোনো সময় হয় না শুক্রিয়া হয় কর্মের আর কর্ম সময় মুখের মুখেরও করা উচিত কর্মের সব মৌখিক সুক্রিয়া করা উচিত এটা আমাদের জরুরি এখন এরপর একটা হাজির আসবে আলোচনা সুমায় আমাদের অল্প সময় যেহেতু সামনে ইলেকশন আলোচনা বিচার হবে না তা আমাদের এই সামনে এই আলোচনা শেষ হলে একটা আলোচনা করব যে মৃত্যু যন্ত্র তো আসলে এখন সাতাশ নম্বর হাজির সাহায্য আঠাশ নম্বর হাজির সাহেব আছে বিসমিল্লাহমানুর রহিম আনহাসনিয়ামা সাকি আল আলহ ফল ও কার আবা আাহ ফাই বউ ফ আহ আজ বন্দা আহ দা আহ আবতা হু জুন্দু আবা তু ইব ই নাহ ফসুল্লাহ সাহস তো রা রাহুল বুখারি ইস্ট পরম হবে আনারতে বনিত রসুরাক আনারসবিত উনি বলেন যে যখন রসুরাকের কষ্ট বেথনা বেদনা অনেক বেড়ে গেছিলো তো উনি কি করতেছিলেন উনি কষ্টে চোটে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন হুশ যাচ্ছেন যাচ্ছিলেন বলছে যে যা আলাহু এত গচ্ছ আহুল ব্যথার যন্ত্রণায় বারবার হুস ফেলতেছিলেন ফল ফাতে আনা আনহা তো ফাতনাতানা উনি বলতেছিলেন যে ওয়া কারবু বাবতা হায় আমার পিতার কষ্ট ফা কওয়ালা রসুল আকাম সাল্লা বললেন যে লাইসা আলা আবি কাকার বোন বাদ আজকের পরে তোমার পিতারা আর কোনো কষ্ট থাকবে না আজকের পর তোমার পিতারা কোনো কষ্ট থাকবে না ফালাম্মা মাতা যখন রসুল আকাম ইন্তকাল করলেন কওয়ালা তিনি বললেন অর্থাৎ ফাতনা তানা বলতেছেন যে ইয়া বাহু আ বা রব্বা কা রব বাহু দা আহু हे आम पिता अपनी आपनर प्रभुर डाके सारा देसन चले गेसाह पिता जा तू फेस मा आहु जहाते फेरदाउसार्थान बसबस स्थान यु हे हमारिब्राइला आनाहू हे हमार पिता जिब्रायल के संबंध जाना दीते फालामुफिना जो दाफन कात फातेम तना फाते बते आबाब आंगफुसुकुम তোমাদের মনে কীরা চাইলো তুমি সাবারত দেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের মন কীরা চাইলো আং তাহতো আলাহ তোরা বাবা যে তোমার রসুল আকলাম মাটি দিয়ে দিলে মানে তোমাদের রসুল আকাম পা মাটি দিলে তোমাদের মন কীরা চাইলো তো এই কথা বললেন তাহলে আমরা জানতে পারলাম যে রসুল আকলাম সাল্লাহ যখন খুব বেশি ইয়ে হয়ে গেলেন মানে পড়ছিলেন তখন কি হয়েছিলাম বারবার জ্ঞান হারিয়ে ফেলছে মানে বারবার জ্ঞান হারাই তো এই সময় ফাতে হাই আমার পিতার কষ্ট এই কথা বললে তখন আল বলেন যে দেখো আজকে দিনের পর তোমার পিতার এখনও কষ্ট হবে না আজকে শেষ তোমার পিতার কষ্ট তা বলতেছে কি এবার বলতেছে যে রসুল খান শাহর ইন্তিকাল করছে তো ফাতনটা বলতেছিলেন যে হ্যাঁ আমার আব্বা আপনি আপনার রবের ডাকের সাথে চলে গেছেন জানতে ফেরদাহাউস তো আপনার আবাসস্থল এবং জিব্রাইলকে আমরা এটা জানিয়ে দেবো এবং আপনাকে যখন রসুল খান সাহর যখন দাফন করা হলো। তো ফাতনা তারা বলতেছিলেন যে হে সাবা তোমাদের কীভাবে মাটি দিয়ে দিলে তোমাদের মনে এটা চাইলো আর কি পারলো তোমরা এটা বুঝে আসে এখন এখানে একটা বিষয় ছিল মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত বলা আরবিতে এটা হাদিস কোরআন আল্লাহ বলছে যা সাকল মাউতি বি হাকিমা মিনহু তাহিদ আল্লাহ কোয়ারের মধ্যে স্বাগত কথা বলছে এবং আয়সা রানার রসুর আকলাম সাল্লাহ আসলামের এই মৃত্যু যন্ত্রণ দেখার পরে ওনার রসুর আকরাম সালাম উনার এসেছিলেন মানে এখানে ছিলেন থাকার পরে তো বারবার এই পানি নিচ্ছিলেন মানে হাতে পানিতে ডুবাচ্ছিলেন ডুবাই ডুবাই মুখে মুষতেছিলেন মুখে এই করতেছিলেন আবার কোন কোনো বর্ণনা আসছে যে খুব অজ্ঞান হয়ে বারবার এবং খুব কষ্ট হচ্ছিলো আর কি তো ওই সময় এরপর থেকে ফাতে বলতেন যে আমি এরপরে কাউকে এর সাথে বলতেন যে আমি এরপরে কাউকে মৃত্যু যন্ত্রণ আর কষ্ট মানে খারাপ মনে করতাম না মানে আমরা মনে করি মৃত্যু যন্ত্রণা হইলেই মনে এখানে খারাপ তো বলছেন এরপরে আমি মৃত্যুযন্ত্রণ খারাপ মনে করতাম না তো এই জন্য মধ্যে পাওয়া যায় এখন বেশি কেন হয় বা মৃত্যুযন্ত্র আসলে কী কারণ মৃত্যুযন্ত্র কাফেরদেরও হয় কাফেরদের ক্ষেত্রে মধ্যে আজবে সামনে রসুল রসুলকালাম কে আল্লা বলবে ওলাতারা ইদিমু না ফি গমরাও তিল মাউতি ও মালাইকে তো বা তো আই দিয়া হুম তু ঝাওনা আদা বাল হাওনি বিমা খুন তুমুল আল হি হক তুম আন বলতেছে বলতেছে যে আপনি কি দেখেন না ওই সমস্ত জালেমদেরকে যে তারা মৃত্যু যন্ত্রণার মধ্যে আসছে মৃত্যু যন্ত্রণা চলে গেছে এবার কে হয়েছে ওল বা হাতকে প্রসারিত করে আসে যে এই আত্মা বেরোয় বেরোয় বেরোয় তারকে আত্মা বেরোচ্ছে না তখন তারা কি করছে আখর তারা বলতেছে এই তোমাদের নজ বেরোয় আসো না হাওনি তোমাদেরকে খুব অপমানদায়ক শাস্তি হবে বেমা খুম তুম তা আল্লাহরপর যে সমস্ত মিথ্যা কথা বলতেসো বা অফবাদ দিচ্ছে সে অফের কারণে আসলে কঠিন শাস্তি দেওয়া হবে কখন আন আম আয়াত হৃ তোমরা আল্লাহর আয়াতকে করতে যে বরফ তো অহংকার করতে আল্লাহ আজকে মানতে না অহংকার প্রদর্শন করতে এবং অন্যের মধ্যে অন্য ঈশ্বের মধ্যে আসছে আল্লাহ বলেন সোও তারা ইদ ইয় ওফা উল্লা দিনুল আল মালাইকাতো ইয়াদ রিবুনা উজু হাহুম আদবা রহম আদু কজাব হারিক যে ফ্রেজ তারা কী করে যে আপনি দেখবেন যে ওই সমস্ত ফ্রেজ তারা মানে কাফেদেরকে দান কবজ করতেছে তারা কি করে ইয়াদ রিবু না উজু হাহুম আদবা রহম তারা তাদের মানে পিঠ মুখে বা কী তেমনি লিখতে যায় ও সামনে এবং সামনে এবং আঘাত করে কেন করে সব সামনে ব্যাখ্যা আসতেছে কিনা এখানে শুধু এবং শোনায় হচ্ছে তারপরে বিস্তৃত ব্যাখ্যা আসতেছে হাদিসের ব্যাখ্যাগুলো তো তাদেরকে আঘাত করে থাকে আঘাত করে থাকলে এবং বলতে থাকে যে এই যে নাও এই আজাবকে ভোগ করো এখন মূল কনসেপ্ট আবার আসছে যখন সাঁকড়াতুল মৌত আসলে বলা হয় আর বিতে সাঁকরা বলে বলা অচেতন হয়ে যায় আমরা যদি মদকে আর ভিতরে সুকার শুক্রুন বলে বা সুকার বলে আর মদকে শুক্রুন মানে হচ্ছে অজ্ঞাত হয়ে যা অজ্ঞান হয়ে যাওয়া বা এমন হয়ে যা বলা হয়ে যাওয়া আর মউত মানে আছে মৃত্যু তো এখানে আর এই অর্থ হয় সাঁকড়ার মানে এই অর্থ হয় যন্ত্রণা মৃত্যুর যন্ত্র এখন বিশাল হলো মানুষের শরীরকে এক সৃষ্টি করছে সৃষ্টি করলে শরীর এবং আত্মার সমন্বয় সৃষ্টি করছে এমন না যে শুধু শরীরে আসে আত্মা নেই বরঞ্চ আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইছিল আমাদের শরীর এবং আত্মা পাঠাইছে এখন এই যে শৈলে একটা অঙ্গের সঙ্গে আত্মার কিন্তু রিলেটেড মানে আমার এই যে আঙ্গুল আঙুলের টোকা দিলে কিন্তু আত্মার অনুভবী কনসেপ্ট টের যাচ্ছে যে আমার টোকা দিচ্ছে আমাকে যখন একটা কেউ আঘাত করবে আমার আত্মা কিন্তু টের পেয়ে যাবে যে আমাকে আঘাত করছে। অনুভব মানে আত্মার সঙ্গে অঙ্গগুলো জড়িত থাকে এখন বলো হলো এখন যদি কোনো ব্যক্তিকে সুইদে কাটা হয় এখানে আঙুলদের সে ব্যথা পাবে না কিন্তু যদি তার এখানে কাটায় আঙুল কাটে এটু ব্যথা পাবে তার এই জায়গা কাটলে কেমন দেওয়া হবে বুক কাটলে কেমন দেওয়া হবে তো কিছু সেন্সিটিভ জায়গা আছে যখন কাটা থাকে একটা জায়গা তো কাটলে ব্যথা পায় কিন্তু এমন কিছু দুর্বল জায়গা আছে যেগুলো কাটলে আরও বেশি ব্যথা পায় অনুভব শক্তি কেন সে অনুভবের কারণ এটা ও উপলব্ধি করতে থাকে কিন্তু ওই জায়গায় যদি বারবার কাটতে বারবার কাটতে থাকে যখন আসতে সেন্টের উপলব্ধিটা শেষ থাকে তো মানুষের শরীর থেকে যখন কাটলে যদি ওই আঘাত হয় তা পুরো শরীরের অনুভূতিটা কিন্তু এনে নিয়ে হচ্ছে মানে পুরো শৈলের যে অনুভূতিটা আছে ওই অনুভূতি শক্তি বা আত্মাকে ট্রেনে হবে ট্রেনেটা নেওয়া হবে মানে প্রথমে পার নেওয়া হবে প্রথমে পার তারপরে এখান থেকে এইভাবে আস্তে আস্তে ট্রেনে নিয়ে থাকে এখন বিশাল যে মৃত্যু যন্ত্রণা সবার আছে। সমস্ত প্রাণী কেন যেই প্রাণীর থেকে আত্মাকে নিয়ে নেওয়া হবে আমাকে ছুরিদে আঘাত করে যদি কষ্ট হয় কেন আমার আত্মার পর আঘাত অনুভব হচ্ছে তাহলে আমার পুরো শরীরকে যখন আত্মাকে ট্রেনে নেওয়া হবে তখন কেমন কষ্ট হবে সীমাহীন কষ্ট হবে কিন্তু যারা বলছে যে ছাগলের সাথে টেনে ট্রেনে নেওয়া অমুক ঘটনা মনে হয়েছে এগুলো ঠিক না এইগুলো যে আশারগুলো বর্ণনা করা হয়েছে যে মুসলাইসলামের ঘটনা এর সামনে আসবে সবাইখানে বিস্তুত আসবে এগুলো ঠিক না কিন্তু কথাও যখন ট্রেন নিচ্ছে তখন কষ্ট হচ্ছে কিন্তু একটা বিষয় ভালো খবর রাখা দরকার যে সাবা বা কাফেদেরকেও আমরা পড়লাম যে কাফেদেরও যন্ত্রণা হয় আল রসুলকাল্লা বলতে চাই আপনি কাফে দেখেন না তাদের যন্ত্র হয় তাহলে মুমিনদের মধ্যে কাফের মধ্যে পার্থ্যটা কি আমরা জানি অনেক সময় শুনছি যে মুমিনদের যন্ত্র এরকম হয় যে আটার মূল থেকে চুলকে যেমন বের করে নিলে যেমন বেরোয় আসে কোনো কিছু লাগে না এরকম কম হয় আমার জানি তো এখন হয়েছে গিয়ে তাবলিকে আমি গেছি আমাদের পাশে এক মুরব্বী আছে মানে তাবলিকে এখন একটা ভালোটা নিয়ম হয়েছে মিথ্যা উল্টো যা খুশি বলে যাক কোনো আপত্তি নেই দিনের কথা নামে বললি হলো এর আটকে রিয়াউজ হয়ে দিন শিখা লাগে না বললেই হয়ে গেলো তো উনি বলছে কে মৃত্যু যন্ত্রণা বলে কিছু নেই উনি বলে দেশে উনি বলতেছে না না এরকম মৃত্যু যন্ত্রণা এটি কিছু নাই ওই মহমিনার মনে হয় মৃত্যু নাই বললেন যে আমি রসুল আকৃতির মৃত্যুযন্ত্র দেখার পরে আর কোনো দিন কারোর পরে অপবাদ দিতাম না বা খারাপ মনে না তা এখন বিষয় যে যখন মানুষের মৃত্যু বরণ করে তখন মোমিন্দুর অবস্থা কি এটা হাদেশের মধ্যে কী আসছে এটা বুঝলে তারপরে আলোচনা একদম স্পষ্ট বুঝে আসবে যে মোমিনদের কথা আল্লাহ কী বলছে তো আল্লাহ মোমিনদের কথা বলতেছে যে কোরআন আছে এই মুসল আহমদের মধ্যে আসছে যে ইন্দনাল আবদাল কাফের ইদা কানাফি ইনকাতা ও ইকবাল মিনাল আখেরা যখন কোনো কাফের মৃত্যু সময় হয় এবং তাকে আখেতের দিকে ধাবি তো আর সময় ছিল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসে তখন তাকে ধাবি দেওয়ার সময় আসে নাজলা ইরাইহি মিনাল মালা ইকা যখন কাফের মৃত্যু আছে। তখন মৃত্যু হওয়ার সময় কী করে ফ্রেজ এক বাহিনী চলে আসে ফ্রেজ এক বাহিনী আস আসে বলছে ফ্রেজ তাদের কেমন হবে গিলা আদুম শিদা আদুন সাওয়াদুল আয়ে সাুল ওয়াজহি কঠিন মালাত্মক মজবুত মা তাকে দেখলেই খুব ভয় লাগে তারা যে এই ক্রস ফায়ার মানে ই করে মানে কাউন্টিং করে এদের চেয়ারা দেখলেই কিন্তু মাস পাবে এদের সেরোদিকে জল্লাট বা এদের সেরে দিকে দেখে ভিতরে মানে সবসময় এখনও হাসি খুশি কিছু না আমরা তখন সব হাসি খুশি থাই কোনো হাসি খুশি খুব কঠোর মিজাজের দেখলেই মানুষ হয় যে ভিতরে যা থাকে তাদেরকে দেখে স্বাভাবিকভাবে যদি দেখে ওই দৃষ্টিভঙ্গিতে খুব ভয় তো এরকম তাদের চেয়ার খুব কঠিন হয় মানে খুব রুদ্র চেয়ারা ছবি এরকম ফ্রেসটা যারা খুব মজবুত হয় যাদের খুব মানে মজবুত দেখতে এবার বলছে সাবাদুল যাদের চেয়ার কালো বিধ কালো খুব কালো বিধ কালো এরকম ফ্রেসটা আসে বইছে মা হুম সুফুহু সুফু নার তাদের সঙ্গে থাকে জাহান একটা কাপুর থাকে জাহান কাপুর থাকে সুফু শব্দ ব্যাখ্যা কাপড়ই করছে হু ফাই মিনহু তো তারা কি করে তারা ওই কাপুরটা নিয়ে আসে তার কাছে বসে পড়ে কিরকম খুব কঠিন মজবুত কালোশিয়ার অধিকারী তারা কি করে তারা জাহান নাম থেকে কাপড় নিয়ে এসে তার কাছে বসে পড়ে মিনার বাসরি তার দৃষ্টি যতটুকু যায় মানে বসে মানে রকম না যে চার ফুট ইঞ্চ চার ইঞ্চি লোক এসে বসছে এরকম না কিন্তু তার দৃষ্টি যতটুকু যায় সে দেখতে পাচ্ছে ওরকম লম্বা একটা তার সঙ্গে বসে আসে ওরকম লম্বা লম্বা মানে সে কত আমাদের দৃষ্টি যায় আমাকে দৃষ্টি তো সে আকাশ পৌঁছে যায় ওরকম একটা লম্বা সব বসে পড়ছে এবার কি করে সুম্মা ইয়াজি মালাকুল মাউত এবার মালাকুত মাউত আজেল চলে আসে হাতটা হাতটা ইয়াজে আইন্দা রসি হাতটা ইয়াজি না মাথার কাছে তার মাথার কাছে বসে বসে বলে আইয়া তো হান হে খারাপ উ খুরুজি ইলা সাকিম মিন আল্লাহ আল্লাহর নারাজিতে প্রবেশ কর তুই তার সারা জন আল্লাহ নাফরমানি করছিস তো আল্লাহর নারাজিতে প্রবেশ কর অ গজাবি এবং আল্লাহর ক্রোদের মধ্যে প্রবেশ কর কলা ফতা ফর কফি জাসাদি এই কথা শুনে ফ্রেজ তার শৈলের মধ্যে দূর দূরে শুকে দেয় মানে এই কথা শুনে ফ্রেজ তখন দেখে যে ওই অবস্থর বড়ো বড়ো ফ্রেজ তার কালো কালো কুৎসিত অমুক তমুক জাহান কাপড় এবং বলতেছে বেরো তোর আল্লাহর আজের কথা চল আল্লাহর নারাজের মধ্যে চল এই দেখার পরে তার শৈলে আর সহ্য হয় না কেন এতদিন যা করছে করছে এবার তো বাহাদুরী সব শেষ এবার কি হয় শৈলের মধ্যে সটপট করতে দূরদি থাকে এবার বলছে ফতফার কফি জাসাদি তা শৈলের মধ্যে সটপট থেকে ফংস আহা যে তার এবার চামড়াকে টেনে নেওয়া হয় কামা কামাংস অল সুফুল সব মিনা সুফিল মবলুল যেমন নাকি একটা ঈশ্বের থেকে যে বলা হয়েছে যে কাতির সব হ্যাঁ মানে চামড়া যেমন নাকি ট্রেনে যেমন কষ্ট হয় তো এরকম চামড়া ট্রেনের কাজ ইসে থেকে পশুর থেকে একদম তাজা একটা পশু জীবিত পশু একদম কেবল চামড়া উঠছে কেবল তো ওর যেমন চামড় এই পশমগুলো ট্রেনে যেমন কষ্ট হয় এরকম কষ্ট ওর হয়ে থেকে ফতাকত্তা আমিন হল ওরোক আসাব আর এই টানের কারণে তার কি হয়ে যায় তার শিরা উপসেরা মুক্তমুকের সিঁড়ে টেয়ে যায় ভিতরে মানে ভিতরে শিরা উপসিরাগুলো যেগুলো আছে এখন টান তো তো ও তো নে কাটতে না দেহে লাভ দেবে যাহলো সলো চলো এরকম তো না ও তো এমন আটটা যে জীবনবার করছে আকাশ এখন যখন ওই অবস্থা দেখে তখন ওর শরীর ভিতরে মানে খুব কঠিন একটা অবস্থায় যায় তখন তখন ফ্রেসার টান দিই টান দিলে তখন ওই ভিতরে যে মুক্ত থাকে ভিতরে সিঁড়ে একবারে শিশু যায় সব সিঁড়ে যায় তা আমি একবার গোসল করাইছিলাম যে একবারই গোসল একজন লোক তো যেই লোকটা গোসল কইছে লোকটা খুব নিক কাশ তা তো এখন গোসল করার সময় যে কৃষিকাজ একজন লোক আছে গোসল করায় ওনার সঙ্গে গোসল করা হ্যাঁ ওনার সঙ্গে গোসল করাইছিলাম তো গোসল করতে আমি অনেক দিন ধরে গোসল তা ওনার সঙ্গে আমি গোসল কথা তাই বলছে আপনি একটা সত্যটা বলেন যে আপনি কি গোসা গোসা জিনিস দেখছেন কারণ হালসে আমরা পড়ছে যে বিভিন্ন মধ্যে পড়ছে অনেক দুর্ঘটনা ঘটে যায় কারণ যখন টান তখন তো টান আমরা টান না যে টান যে মিস হয়ে গেছে আর একবার টান আসে কেনা তো না ওকে টান তো সে আর না যে সিরা আজুন সাওয়া দু অজু অজুহি মারাত্মক ফ্রেশ থাকে একটা সেরকম শক্তিশালী সেরকম টান মানে কিছু থাকবেন এরকম যখন এরকম কিছু দেখছেন তো আমি অনেক সময় দেখছি এরকম ভিতরে যে লিঙ্গ টাম টান সব শুলে ভিতর ভিতর সব মানে ডুকে ইয়ে হয়ে গেছে অনেক সময় ফেটে ফেটে গেছে পুরো আর এমন আমি কিতামিতি পড়ছি বিভিন্ন পুজোর ঘটনা ওনারা বলতেছে যে অনেক এমন হয়েছে যে অঙ্গপদ সব গেছে মানে টানের ছুটে অঙ্গ হাত মাছ সব পা মা সব ব্যাখায় চলে গেছে তো এই যে মৃত্যুর হল কেন এক তো মৃত্যুৎসন চামড়ার টান দেওয়ার যন্ত্র আছে আর তারপর ওইভাবে টান মারবে তো অবস্থাটা কত সীমায়ীন পর্যায়ে চলে যায় আর মোমিনদের বিষয়টা কেমন হয় মোমিনদের বিষয়টা হয় এরকম যে শহীদদের বিষয়টাকে বলে নিই শহীদের বিষয় লিখছে যে মশা এই পিপড়ির কামানো তাদের মধ্যে আসছে যে আসছে কেন কেন ওদের যখন মৃত্যু আসে তখন প্রেস রহমতে রহমতের ফ্রেসার বসে থাকে ভরে যায় ভরে যাওয়ার সময় ওষুয়েকে জানতে কাপড় নিয়ে আসে যে তুমি মরলি শুধু তোমাকে নিয়ে যেতে দে জানতে গেলে এবং আলাদার পক্ষে ঘোষণা আসতে থাকে মানে কেমন তাকে মা মাপের ঘোষণা ও গ্রহমতের ঘোষণা তো ওজন ওই দেখে ওর যে কখন যান কবর নিজেও টের পায় না ও যে কখন যান বেরোয় গেছে অটোমেটিক শরীর থেকে টান কিন্তু ওজন জান্নার চোখের দেখে এবং যখন দেখে তো ওর ব্যথা তো ঠিক আছে কিন্তু ব্যথা তো অবশ্যই আছে নাহলে পিপি কেমন কথা কেন বলো তো কোনো ব্যথা দিতে যে ওর নাই তা এ ব্যথা অবশ্যই আছে কিন্তু বিশাল হল ও যখন নিয়ামতকে দেখে তখন এমন টান দেয় যে ও টেরও পায় না যে কখন বেড়ে যাচ্ছে কেমন পিপে কেমন কাটছে মনে যে ধরেন বেড়ে তো বেড়ে একটু অনুভব হবে তো কেমন মনে হচ্ছে পিপে কামল কামান মনে হয় আর মুমিনের ক্ষেত্রে এরকম হয় যে তাদের ক্ষেত্রে রহমাতের ফেস্তা ঘরে পড়ে যায় যাতে রাইহান ফুল নিয়ে আসে তো তারা জানতে কাপড় নিয়ে আসে সব ঘিরে ফেলে ফেলে ওজন ওই দেখে বিশেষ করে মাথা দার বসে ফ্রেস মাথা বসে তখন ওই দেখে তো জান যে কখন কবর ওই সাঁকার মানে কি জানটা সময় একটু কাঁপতেছে কিন্তু ওর অনুবাদে কোনো কষ্টই থাকে না এখন মনে করেন যদি অবাস করে দেখে পায়ে যদি করে দিয়ে যদি লোহা ঢুকায় বা ইঞ্জেকশন টেনই পাবে না আপনার ঢুকু আসতে আপনি টেন পাচ্ছেন যে একটা জিনিস কিছু আর্টিস্ট দেখতেছেন কিন্তু অনুভব হবে না কিন্তু যে কী হলো না হলো এমনকি মনে এমন হয়েছে দেখা যায় যে সামনে আমি শুনছি যে একবার মানে আলাদা বলছে না যে কে আমার এমন হবে যে বাচ্চা প্রসাব করবে কেউ সে টেন পাবে না তো করছে কে স্টেশনে একবার ট্রেন ক্রসিং মুখোমুখি হয়ে গেছে এই ট্রেনে এই রেল লাঙে হয়ে গেছে মুখোমুখি এই সময় এক মহিলার বাচ্চা পেন উঠছে বাচ্চা হবে বাচ্চা পেন উঠলে এখন করছে কি ওই যখন মুখোমুখি সবাই শুধু এই থামা থামা গায়ে থামা কেন ওই অ্যাক্সিন্ট ট্রেন হলে আঘাত একটু মানুষ কম তুলনামূলক কিন্তু তারপরে যদি থাকে তখন বিপদ আসে আর ভয় তো মানুষ কাজ করে তো ওই দেখে সিরোশিরি করছে সবাই বারবার হর্ন দে এটি করছে গেছে মধ্যে তো ওই মহিলা পেন উঠছে ওই কখন বাস্তাটা পরে ট্রেন তো কখন যে বাচ্চা পড়ছে যদি নিজেও মানে কখন যে গেছে কারণ মানুষের চিন্তা শক্তি যদি ভাগ ভাগ হয়ে যায় এবং যদি বিভিন্ন অন্য কিছু দেখে তখন ওই মনে থাকে না তো যখন জানতে যান মোমিনরা মারা যায় তখন তাদের সামনে কষ্ট হবে কারণ জান যখন যাবে একটা সুরে আঘাত করলে কষ্ট হয় কষ্টয় কষ্ট হয় এমন তো কাফের মারলে মানে কষ্ট বেশি কষ্ট কমিলাম তো না কষ্ট উভয়ই হয় কারণ আমার উভয় তো মানুষ উভয় তো মাটি খাদ্যদের তৈরি হয়েছে তো এই জন্য হবে কষ্ট তো অবশ্যই হবে কিন্তু মোমিনকে যখন জাননার দেখাই দেওয়া হয় তখন তার অনুভবই থাকে না যে কি হইলো না হইলো সেটিরও পায় না যে তার জান গেছে কিন্তু কষ্ট হয় তো রসুল আক্রমণ এই যে কষ্ট যে হয় এটা তো রসুল আকাম সালামে যদি কেউ না জানে বা না দেখায় এখন সারাদিন ছোট কম ভাই মৃত্যু সময় কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় কষ্টটা হয় এম না দেখে কেউ না এটা কষ্ট হয় তো আল্লাহ রসুল আকরাম সাল্লাহামে এই বিষয়টা দিয়ে তা আল্লাহ তারা একই লিখছে যে যখন রসুল আকরাম কষ্টটা হয়েছে তো এই দ্বারা বাড়ায় দি ও যখন কষ্ট দেওয়ার পরে ওই একটু তো কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে তো এই বাহ্যিক কষ্টের কারণে তার মাফ করে এই যে কষ্ট রয়েছে যতটুকু দেখা গেছে বাহ্যিকভাবে একটু কষ্ট হয়েছে বার্যিকভাবে ওই যে কষ্ট হয়েছে ওই কারণে আল্লাহ গুণা মাফ করে পিপড়ে কষ্টের কারণে না থাকে নেই সে যদি তো আগে বার সবই মাপ তো কী করে ওর মাকামকে বাড়াই ওটু কষ্টের এখানে মাকামকে বাড়াই তো সেসুর আকলাম সাল্লাই আসলামের কী দুটো উত্তর একটা মাকামকে বাড়াই দেওয়া হয়েছে আর দুই সামনে এটাকে তুলে ধরা হয়েছে যে আসলে এইটা আল্লাহটা যন্ত্রণা দেশে কিন্তু এই কোনো অনুভব মানে এরকম না এই যন্ত্রণার কারণে যে একেবারে পাগল হয়েছে কাফেরদের মৃত্যুর সময় একদম সটপট করতে কোনো এরকম কিছু না স্বাভাবিক মৃত্যু আল্লাহমার রফিকের আল্লাহমর রফিকা আল্লাহ পড়তে পড়তে মানুষ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে মানে আগে কষ্ট হচ্ছে কিন্তু মৃত্যুর সময় একদম স্বাভাবিকভাবে চলে গেছে গতিতে এখন কেউ টেরও পায়নি লাফালাফিও কিছু সটপট কিছু তো জন্য এই বিষয়টা মাথা রাখা যে সাকাতুর বলতে আসলে এটাই বোঝানো হয় এখন একটা প্রশ্ন যে আমাদের একটা সমাজে পড়শন আছে এই মৃত্যু যন্ত্রণায় বিভিন্ন ব্যাখ্যা করা হয় এইটা আগে আমার শুনি যে কী কী কথাগুলো আসে এক হচ্ছে ইব্রাহিম আলামের ব্যাখ্যা যে ইসরায়েল হয়তো এইভ্রাম কুর্তির কিতাব আত্মসিরা ফি আহওয়ালিল মাউত তো উনি লিখতেছে যে এই ইব্রাহিম আল্লাহ কথা নাকি বলে যে ইব্রাহিম আসলাম বলছে ইব্রাহিম যখন তার প্রভুর সাথে সাক্ষাৎ করেন তখন তিনি ইব্রাহিম আলাস জিজ্ঞাসা করেন যে মৃত্যুর কেমন অনুভব করলে ইব্রাহিম আসসালাম বলেন যে টেনে তুলে নেওয়ার মতন চামনা তুলে তুলে নেওয়ার মতন অনুভব করলেন আল্লাহ বলেন এত সহজ করলাম তারপরও মানে মৃত্যু যন্ত্র তোমার তো সামেটাই নেওয়া কষ্ট অনুভব হয়েছে এত সহজ করার পরে তোমার এরকম মনে হচ্ছে মুসলম সংগঠন এরকম কথা হলো আমাদের কাছে এই জাল কথা কারণ এই সনদগগুলো প্রত্যেকটা জেলার হয়েছে ইসরায়েলের কোনো হাদিসে কোথাও নেই হাদিস তাফসিলের কোথাও এগুলো সব ইসরায়েলের বানো খ্রিস্টানের বানো রেবাইট তো শুধু এইগুলো তো এক সই না এমনকি কোনো সই হাদিসের মধ্যে এই রকম মোমিনদের মানে নবীদের যেরকম চামড়া তোলেন কষ্টের সমর্থন হয়েছে এগুলো না আমার বক্ত তারা খুব সুন্দর করে করতে পারে কিন্তু আসলে এরকম কোনো কষ্ট হয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু একটা প্রমাণ খুব গুরুত্বপূর্ণ দরকার এখন সেটা আছে আমার দেশে মানে তাবলিকের সাথে আমেরিকা গেছি ওই মার্কেটে মার্কেট গিলে। তখন ওই একে আমেরিকা জামাতেছে যে আমেরিকা একসাথে বয়ান করছে উনি যা কইছে আমি পারবো না কথা কীছে আমেরিকা মানুষটা আমেরিকার প্রভাব দ্বারা প্রভাবিত তবে উনি একটা বিষয় খুব যেটা জানাতে পারে সেটা হচ্ছে কি সময় কি জিবুল ইসলাম এসে আজলা সে অনুমতি চাইছে কিনা মানে এই ঘটনা আমাদের মধ্যে খুব ফেমাস যে আজআলাহ ইসলাম মৃত্যুর সময় এসে রসুল আখানের কাছে অনুমতি চাইছে যা করতে পারে বা আমি কি ঢকব ভিতরে প্রবেশ করবো কিনা দেখি এই বিষয়ে সে আজ আলাহ ইসলাম অনুমতি চাইছে কথা বুঝে আসলো এটা আমাদের মধ্যে খুব ফেমাস একটা কথা তো এইটা আসলে কেমন কি এটা জানা দরকার যে এই ঘটনা সেই যে বলা হয় আরবিটা আসে ডাকালাল মালাইকা তো ডাকালার মালিক ও জিব্রাহল আলাদাবী আলাইসালাতলাম যে জিবাল ইসলাম ও সুরাকের কাছে আসলেন একশো বছর কওয়ালা এবং বলেন মালাকুল মাউদ্দ বিল বাব যে আজলা ইসলাম দরজা ধারে আলাই আসে ওয়াই ইস্তাহ আলাইকা সে আপনার কাছে প্রবেশকে জন্য অনুমতি চাচ্ছে যে সে আজলকে ডকি ডক এই জন্য অনুমতি চাচ্ছে ওয়ামা ইস্তাহানা মিন মিন আহাদিন কবলাক আপনার পূর্বে কাল কাছে অনুমতি চায়নি আজ দাইল আবার সুমন্দা না আবার আগে বুঝেনি ঘটনাটাকে আমার কাছে ইউটিউবেরই সোমান আল্লাহ আগে কাছে এই শুনি পুরো ঘটনাটা বলছে মিন আিন কবে আপনার পূর্বে কারোর অনুভূতি চায়নি ফাল লাহু রসুল জিবাইলকে বললেন ইদিন বলছে ইদান লাহু ইয়া হে জিবাইল ওকে তাকে অনুমতি আজদালকে অনুতম ও দা মালি মালাকুল এবার আজ্লা সে প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওকালা আসসালাম আলিকসুল্লাহ হে আল্লাহ রসুল আপনার পা সালাম হ্যাঁ আর সালিয়ালিয়া ও বাইনা আন তালাবিল্লা বলছে আল্লাহ তালা আমাকে পাঠাইছে আপনার কাছে আপনাকে ইতিয়াদ দেওয়ার জন্য যে আপনি সেটা দুনিয়াতে থাকতেও পারেন আবার আল্লাহর কাছে চলে দিতেও পারেন মিলিত হতেও পারেন আপনাকে ইখতিয়াদে পাঠানো হয়েছে ইত্তিয়ার ফকআ আলা সাল্লা আলিয়াল সাল্লাম তাল্লা রসুল সাল্লাম বলতেছে আর রফিকিল আলা আর রফিকিল যে হে আমার উত্তম বন্ধু হে আমার বড়ো বন্ধু এই কথা বলতেছেন সোম্মা কলা এই কথা বলতে বলতে জিবাহ আসসালাম আসছে আজ কি মাথার কাছে বসলেন মাথার কাছে বসলে তখন রুসুল্লাহাম উপর দিয়ে তাকাইছেন মানে এই বর্ণা অনুযায়ী তাকাইছেন তাকা কি বলতেছেন আইয় তহার রুহ হে পবিত্র অত্যন্ত বরকতময় পবিত্র আত্মা রুহ মহাম্মদিন সাল্লাহু আহম্মদিন আবদুল্লাহ সাল্লাহ আলয় সালাম মোহাম্মদিন আবদুল্লাহামের উখ রিজিদা মিনাল্লা আল্লাহ সন্তুষ্ট দিকে বের হয়ে আসো রপনার পর রাজি আসছে আপনার পর নারাজি না এই ঘটনা উল্লেখ করছে ইনি কাশিরত্ন বেদায় মধ্যে পঞ্চম খণ্ডে দুইশো নম্বর পৃষ্ঠেতে উনি বলেন উনি বলতেছে ওকদ ওয়ি ওহু ফিল ওফা আখবর এইরকম অনেক চাপাবাজি ঘটনা অনেক বড় বড়ো অকিদি এবং অনেক বড় লোকরা বনা করছে যার কোনো রেওয়ায়ত নেই যা মুন এবং এগুলো ঠিক না এবং বলছে এই উপরে যে ঘটনা বর্ণনা হয়েছে উনি বলছে এটাও মিথ্যা উনি উপরে যে ঘটনা বলা হয়েছে উনি বলছে এই ঘটনাও কি পুরো মিথ্যা ঘটনা কিন্তু এখন একটা কথা দাঁড়ায় যে এই এই ঘটনা তো মিথ্যা কিন্তু এরকম মর্মে আরও কিছু ঘটনা আসে কিনা তো উনি বলতেছে হ্যাঁ এই উপরে মর্মে এইরকম শব্দ নেই তবে এরকম মর্মে দেখা যায় আলি ইমনি হুসাইন রিয়াল্লা আনহ উনি উমনার পিতা অর্থাৎ হুসেন থেকে বর্ণনা করে মানে আলী ছেলে হুসাইন ওনার থেকে ঘটনা বর্ণনা করে ঘটনা এটা মৌজমদ তাবারির তৃতীয় খণ্ডে একশো উনত্রিশ পৃষ্ঠা এবং কিতাবুদ্দোয়া ইভাবে তাবারির একশো ছত্রিশ প্রথম খন্ডে তিনশো পৃষ্ঠা এবং ষেষশো সাতষট্টি পৃষ্ঠা এবং মাজমুজ জাহয়েদ নবম খণ্ডে পৃষ্ঠা বর্ণনা করেন বর্ণনা করার পরে সবাই বলতেছেন যে এই ঘটনা এবং তাই আলামা ইরাকি উনি তাকরি যে ইহিয়ার চতুর্থ খণ্ডের পাঁচশো ষাট পৃষ্ঠে বর্ণনা ইবনে হজর উনি আজ বাদুতলা মিজা ওই কিতাবে উল্লেখ করছে মোটামুটি সবাই উল্লেখ করেছে নাসুদিন বানী উল্লেখ করেছে উল্লেখ করে বলতেছে যে এই ঘটনাটা এই আলীম হোসেন যেটা করছে ওইটাও মিথ্যা আলিন হোসেন যেটা করছে ওইটাও মিথ্যা এই ঘটনা ইবনে আব্বাসতেও বর্ণিত ইবনে আব্বাসও মধ্যে বর্ণনা করছে মাজমুদ জাহাদের মধ্যে বর্ণনা করছে কিন্তু এই ঘটনার মধ্যে একটা রাবি আছে মুখতার ইবনে নাফে উনি মিথ্যাবাদী তো এই ঘটনাটাও মিথ্যা তবে একটা বিষয় হাদেশে প্রমাণ আছে একটা বিষয় হাদেশে প্রমাণ আছে সেটা হলো আইসার ওসুর আকাম সাল্লাহ সাল্লাম মানে একদিনকে নবী বলতেছে যে আল্লাহ তালা নবীদেরকে একটা এখতে আদিন এটা দেওয়া হয়েছিল কারণ যেভাবে এই আজেল থাবা মারছিল আজলে না এটা যে তো চলে যে আল্লাহ আমার স্বর মারে মুসাই রকম তো সালাম দিছি এই করছে এটা সত্যি ঘটনা এইগুলো আবার এমন কৃষা প্রতি সত্যি ঘটনা মিথ্যা মনে হয় আমাকে আরেক জ্বালা হয়ে গেছে এইসব প্রতিগুলো ভয় লাগে আবার মিথ্যা মনে না এটা ঘটনা এটা আছে তাই এখন আজর আসলামি চাইছেন যে আপনাকে ওই অনুমতি খেয়ে কথা অনুমতিগুলো মিথ্যা আর কি অনুমতি চাইছে আল্লাহ আপনাকে একতিয়ার যে আপনি একটু থাকবেন কিনা মানে পৃথিবীতে থাকবেন না চলে যাবেন তা সে এরকম একটা ঐশের পরে পশুর উপরে আপনি হাত দেবেন যতগুলো পশা হাতে পর্যন্ত বৃদ্ধি পত এই বস্তপত বলছে এরপরে কিভাবে বলছে এরপর আপনি মারা যাবেন বলছে এরপর যখন মারাই যাব খালি খালি থেকে লাভকে আমাকে নিয়েই চলো তো এই এই ঘটনা রসুর কাছে যে প্রত্যেক নবীকে একটিয়ার হয় যে আপনি থাকতে পারেন দুনিয়ার নাও থাকতে পারেন এই কথা শোনার পরে সেই জন্য আউ একটা এই জন শুনছে যে নবীদের মধ্যে একটিয়ার হয় দুনিয়া থাকতেও পারেন আবার যেতে পারেন এই ঘটনা শুনে আউ আকান প্রচুর কাঁদতেছিলেন তো সাহবা অনেকে বলছে কিভাবে এই কান্দে পাগল নাকি হয় নবীকে বিষয় তা কান্দে কেন তখন তুমি কি জানো যে আল্লাহর হাবিব আর থাকবে না আল্লাহর হাবিব তো দুনিয়াতে চলে যাবেন আমাদের ছেড়ে তো আমাদের যদি চলে যান আমাদের কে থাকবে আর দুনিয়াতে আমাদের সঙ্গে আমাদের বন্ধু যার কাছে কথা বলতাম ভালোবাসার কথা বলতাম গায়ে হাত আদর কত শখ কত কত মিষ্টি কথা বলতো হ্যাঁ এই দুনিয়া জমিনে ছিলাম ওহিনাজিল যার কাছে তো সেই ব্যক্তিকে আর কোনোদিন উপর দেখতে পাবো না হঠাৎ যখন রসুলাম ইয়ামানে পাঠাচ্ছিলেন যে তুমি যাও তখন রসুল আকামসালাম ওনার উঠের এই ধরে রাখছেন উনি উপরে বসে তো রসুল আকান সাদামী দিয়ে ফিরে আসেন মাসে তো দিয়ে ফিরে আসেন দুজন কানতেছেন রসুল আকানসাজ আমি ওসিয়াত বিভিন্ন ওসিয়াত করছে করতে তো বলতেছে ইয়া মাস সমত তুমি সামনের বার আবার মদিনে আসবা কিন্তু হয়তো আমাকে আর দেখতে পাব না সামনের তুমি মদিনে আসবা কিন্তু হয়তো আমি আর জমিনের বুকে থাকবো না আমি হয়তো দুনিয়া সেরে চলে যাব এই দুনিয়ার থেকে এই কথা শুনে সাহাবেকটা আমি কান্দ শুরু করে যে আহারে এত মহব্বতের মানুষ এত প্রিয় নবী এত ভালোবাসার নবীকে আর কোনো দেখতে পাবো না তার কথা শুনতে পাবো না তার ভালোবাসা আর কোনোদিন পাবো না সে আদ আদর করে করে দুঃখের কষ্ট বললে রাত হোক দিন হোক কাছে আসতেন তো সবাই রসুল আকাম সে এমন ভালোবাসা বাসতেন যে ভালোবাসার কোনো দুনিয়াতে বিকল্প হইতে পায় না অথচ আমাদের জিন্দগিতে আজকে ভালোবাসা কিচ্ছু নাই এই এই কিতা একটা কিতাব আছে মুসিবত মতদিন নবী আলিয়া আসারুহা ফি হাজিয়ায়ের উম্মা যে রসুল আকাম মৃত্যু বরং রসুল আকাল মৃত্যুর কষ্ট এবং মৃত্যুতে যে মুসিবতটা উম্মাতের কাছে আসছে এবং তার উম্মাতের মধ্যে প্রভাবটা তো উনি কি তেমন একটা চমৎকার আলোচনা করছেন না আমাকে ইবনে আওয়াই লেখা উনি একটা কথা বলছে অম্মরতনের ঘটনা যে তো এত কষ্ট পাইছেন উনি বলছে যে এই ব্যক্তি বলবে যে আল্লাহ নবী ইন্তেকাল করছে আমি তাকে কত মানে আমার তরলকে তাকে করবে মেনতে পারেনি। যখন উম্মি আইমানের কাছে উম্মি আইমান ছিল যে রসুলাতনসাল ছোটবেলায় খেদমত করছে তো উম্মি আইমানের কাছে যখন এই খবর পৌঁছেছে যে আও যে আল্লাহ হাবি বা দুনিয়াতে নাই তো পুনরা অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে যে এটা কীভাবে রসুল খানস দুনিয়া চলে গেছে তো ওনারা এতো ভালোবাসছেন যে ওনাদের সামনে রসুলের মৃত্যুর কথা আসলেই ওনারা অস্থির পড়তেন মানে কষ্ট অন্তর বুক ফিরে তো উনি লিখছে গীতাবি লিখতেছেন যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে সে যদি শুনতে পায়ে তার মা মারা গেছে তো মা তাকে দুনিয়ার কোনো কল্যাণ দেখায়নি মা তাকে শুধু খাওয়াইছে পড়াইছে ভালোবাসছে আদর করছে আর আল্লাহর হাবিব তো ছিলেন যে পুরো উম্মাতে মুসলিমার যার রহমাদ স্বরূপ ইমানের জন্য ইমানের জন্য মেহনতকে শিখাইছেন তো উনি বলছে যখন শোনা এই কথা কানে আসে যে তার মা ইন্তকার করছে তার বুক ফিরে যায় যখন তার মার মৃত্যুর কথা মনে পড়ে তখন তার কষ্টে বুক ফেটে যায় যখন তার বাবা বাবা বা স্ত্রী কষ্টের কথা মনে পড়ে মা কথা মনে পড়ে বুক ফেড়ে যায় কিন্তু আল্লাহ কথা শুনে তার একটু আফসোস হয় না কষ্ট লাগে না কতটা ক্ষতি উম্মতে মুসলিমের যেন কতটা দুঃখের বিষয় ছিল যে এক এক নবী তো বছর পর্যন্ত বাঁচছে আল্লাহ নবী তো অল্প পাইছেন আর তারপর আল্লাহ তালাই আল্লাহ তালা হেটমত এতটুকু দরকার এতটুকুই দান করছে কিন্তু কষ্ট লাগার কথা যে ভালোবাসে সে তো তার মৃত্যুকে বদাস করতে পারে একটু কষ্ট লাগবে কিন্তু বলছে আজকে আপসো কষ্টটা আমাদের মধ্যে নেয় তবে এখন একটা প্রশ্ন যে রসুলকে আর তো পাইনি কিন্তু রসুলের আমরা বা বিভিন্ন বিষয় আমরা পেতে পারি তুমি একটা কথা উল্লেখ করেছেন উনি বলেন ইবনে আজিজ কথা বলছেন ও বলেছে আবি বক্কর ইবনে হাজম উনি আবু বকর চিঠি লিখছেন লিখে বলতেছেন মা কানিন হাদিস রসুল ফাক্তুবহু তুমি লক্ষ্য করবা যে কোনগুলো হাদিস রসুল আকলাম হাদিস তুমি সেইগুলোকে লেখবা ওয়াঈনি খিফত দুরুস আল আমি এলএমকে হাদিস আর ভয় করতেছি ওয়াল রাহাবাল আলমি ওলামা এবং ঐলামা একদম চলে যাবে ভয় করতেছি ওলা তুক বল ইল্লা এবং ওয়াল টুফুস ও এলমা এবং এলএমকে অনশন করবা বলছে অলতা জিস হাততাই ইউ আল্লিমা মাল্লা ইয়া আলম বলছে প্রতিদিন কী করবা রসুলকে তো আর দেখতে পাবনা তো রসুলের হাদিসের কাছে কিছু সময় সময় কাটাবা কিছু সময় প্রতি রসুলের হাদিস নিয়ে সময় কাটাবা রসুলকে তো প্রতি না দেখতে পাবানা আর প্রতিদিন রসুলের কথাও শুনতে পাবানা তবে একটা কাজ করবা যে প্রতি হাদিসের সঙ্গে কিছু সময় দেবা বলছে ইউ আল্লিম ও বলছে হাত তাই এমনকি ইউ আল্লমা সে শিখতে পারে মাল্লা মা আলাম ইয়া আলম সে যা জানে না ফাইনালা ইয়াহি কো হাত কোন যখন পর গোপন হবে ততক্ষণ কেউ ধ্বংস হইতে পারবে না তুমি এটা নিষেধ করছিলেন যে দেখো যে যখন তুমি রসুলকে পাচ্ছ না রসুলকে দেখতে পাবা না কিন্তু রসুলের কথাগুলোকে প্রতিদিন সামনে একটু পড়বা দেখবা যে রসুল সাম প্রতিদিন তোমাকে কি বলছে এইটা রসুলের ভালোবাসা বহির প্রকাশ যাকে মানুষ পায় না তার দেখে তার কথাগুলো পড়ার চেষ্টা করে কিন্তু এত রসুলের আশেখে রসুল যে একটা হাদিসও না প্রতিদিন কোনোদিন জিন্দগিতে হাদিসগুলো পড়া হয় না তো উনি বলতেছেন যে এখন একটাই স্রোত আছে যে রসুলকে তার পাবো না কিন্তু রসুলের হাদিসগুলো ডেলি নিয়মিত কিছু না কিছু পড়া প্রতিদিন কিছু হাদিসগুলো শোনা তো এইটা হচ্ছে রসুলের ভালোবাসার কনসেপ্ট মধ্যে এই দরটা অবশ্যই অবশ্যই থাকা উচিত কিন্তু এখন আমাকে আলোচনা আর শেষ হয়নি আমাকে আলোচনাতে রয়ে গেছে আরেক শুধু একটা কথা বলি আজকে তার আরও আলোচনা মৃত্যাক আরও হবে সেটা সেই মৃত্যু যন্ত্রের মধ্যে তো পড়লাম কিন্তু ভালো আলামতগুলো কী কী ভালো মৃত্যুর তা আজকে একটা পয়েন্ট বলে শেষ করে একটা পয়েন্ট আর সামনে বাদ বাকি পয়েন্টগুলো পনেরোটা পয়েন্ট আছে আর একটা পয়েন্ট একটা পয়েন্ট সময় কপাল ঘেমে যায় মানে নেকরে মৃত্যু আলামত হলো একটা যে মৃত্যু সময় তার কপাল ঘেমে যাবে এখন কপাল ঘামবে কেন এই এই কিন্তু একটা আলামত বলা আছে আবার সব আবার মারা না খুঁজে যে মৃত্যুর সময় কপাল ঘামছে কিনা আমাকে একটা সমস্যা কেবল একটা পুনরটা এখনো বাকি আছে ওই একটাই খোঁজা শুরু করে যে কপাল ঘামছে কিনা আগে না পুনরটার মধ্যে যে কোনো একটা কুর্তুম রকম বলতেছেন যে তাজার মধ্যে যে আমি কোনো কোনো ব্যক্তির মধ্যে একটাও পাইছি কোনো কোনো ব্যক্তির পনেরোটাও পাইছি কোনো কোনো ব্যক্তির মধ্যে দুটাও পাইছি আর কোনো এইগুলো আলামত এইগুলো না হইতে না হইতে এই কোনো গ্যারান্টি শুধু বলা হয় কেন উন্মতকে বোঝার জন্য যে হয় হয়ে থাকে সাধারণত এরকম হওয়াটা স্বাভাবিক আর না কোনো আপত্তি নাই এগুলো ওহির দেওয়ার নির্ধারণ না ওই ওই দিনে হবে কিন্তু বাদ বাকি ওই মধ্যে কিছুটা পাওয়া যায় যেগুলো হয় সালাম তো হয়ে থাকে তো কলাম যে কপাল ঘামে এসব কপাল দেয় কপাল কিন্তু না খুব খারাপ বলছে কপাল ঘামে কেন এখন প্রশ্ন হাদিসের মধ্যে আসছে এই হাদিসটা হলো কপাল ঘামার হাদিসটা কপাল ঘামের হাদিসটা এখানে আসে যে সেই হাদিসটার মধ্যে মূল কনসেপ্ট হলো এতটুকু যে কপাল ঘামতে থাকে এখন ওলাম বলছে কপালটা ঘামে কেন তা কপালটা ঘামার কথা লিখছে যে মমিন যখন করে মমিন যখন করছে এখন তো গুণা তবা টবা করছে সব করছে কিন্তু এখন তো আল্লাহর সামনে সময় হয় তার সে দেখতে থাকে যে নিজের মুখালেফাতুল রব্বি এটা মনে যখন নিজের গুণাগুলো তখন তো সামনে আসে যে এত নাফরমানি করছে করছে আল্লাহ সামনে এখন দেয়ার কারণ বলতে থাকে যে ই যে ওখরুজ ইলা রব্বি যে রবের সন্তুষ্টিখানে চলো চলো নিয়ে যাবে কেন এবার তো ইল আগে নিয়ে হবে নিয়ে যাওয়ার তো হবে যে তাকে কোথায় ফয়সা হবে এখন তাকে আগে নিয়ে হবে তো ওই সময় সে করে তা লজ্জাবতকে তাকে কেমন খুব লজ্জা লাগে যে কেমন লজ্জা এটা ইয়ে আসে তখন ওই লজ্জাবত গেলে লজ্জা কপাল ঘেমে যায় যে এটু কেমন কোনো মনে যে আমাকে যদি বলা হয় মনে করেন কেউ বিবাহ করতে আছে তাকে যে মেয়েদের সঙ্গে বলা যাওয়া তখন পছন্দ হয়েছে কিনা তো দেখবেন যে তার একটু লাগে লাগে ক্ষতি পায় না কপাল ঘামে গামে নিচের দিকে টাকাতেই করে কত কিছু করে তা আসলে বিষয়টা হচ্ছে এরকম যে ওই সব লাগে আসলে যখন বলাই তুমি চলো এই ঠিক করো তখন তো একটি লজ্জা লাগে তাই লজ্জার কারণে অনেক বললাম এখানে বসে কপাল ঘেমে এই একটা আলোমন বললাম সামনে আরও আলোমন বলা হবে এবং আছে মৃত্যুর মানে খারাপ মৃত্যুর লক্ষণগুলো বলা হবে খারাপ মৃত্যুর লক্ষণগুলো বিস্তারিত বলা হবে তাই ইনশাআলা আমার রাখি না ফুলে যায় কিনা ইয়ে হয় কিনা সেগুলো আলোচনা হবে তো এই জন্য আবার বলতেছি বললাম পনেরোটা বাকি জন্য আবার না খোঁজাখুঁজি করে আপাতত ঠিক আছে তা সামনে আলোচনাগুলো সব শেষ হোক বিস্তারিত তখন ইনশাআলা খোঁজাখুঁজি করা যাবে তো আজকে আলোচনা